হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ আর আমাদের সাথে আজকে আমার কোহস হিসাবে আছে হচ্ছে জুবাই আর আছে মাহবুব ভাই জুবাই অবস্থা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 আজকের টপিক হচ্ছে কুরবানি যেটা আমরা হচ্ছে বাংলাদেশের বিজনেস ইয়েতে কি বললো সেটা হচ্ছে বিজনেসের এর ইনভেস্টমেন্টের ইয়ে থেকে যে বাংলাদেশ একদম লাস্টের একটা ইয়ে পাইছে কোন দেশে কোন দেশের জন্য কোন দেশগুলো বিজনেসের জন্য সবচেয়ে ভালো এ ধরনের বাংলাদেশ ছিলেন আমার নিজেকে পড়ালেখা করার চেষ্টা করি এই ফেসবুকে তোমাদের আগ্রহী ফোরাম ফেসবুক ছিল আমি আগে সমস্ত দুনিয়ার যত ফোরাম ছিল সবগুলোতে পড়তাম ইসলাম নিয়ে আচ্ছা তো এই যে তখন এই ইসলাম ওয়েব অথবা ইসলাম ব্লগ নামে একটা ফোরাম মোটামুটি ইসলামের কথাও তো বলতে গেলে কেবল আহমদিদাতে শুরু করলাম তারপর দুই হাজার দুই তিন সালের দিকে আরেকটু সিরিয়াসলি স্টাডি করা শুরু করলাম তো তখন থেকে তো মানে আমার ইসলামে আসার মানে ইসলামের প্রতি আগ্রহী হওয়ার যে ইন্সপিরেশন সেটা আসলে অনলাইন থেকে। থেকে হ্যাঁ বুঝতে পারছি না এই জেনারেশনের উপর আগ্রহ হয়েছে উইদাউট ফর্মাল এডুকেশন আচ্ছা তো আমাদের আজকের যে টপিক সেটা নিয়ে আপনাকে সেটা নিয়ে আপনার একাধিক লেখা ছিল সম্ভবত এখানে আসলে আহ লাস্ট রিসেন্ট কয়েকটা বছরে যেটা আমরা দেখতেছি সেটা হচ্ছে কোরবানি আসলেই আহ সার্টেইন একটা গ্রুপ থেকে বিভিন্ন একটা অ্যাটাক আসতেছে একটা হচ্ছে পিওরলি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 একটা ওই সেগমেন্টটা বা ওই গ্রুপটা তারা এটাকে টাকা নষ্ট করা বা এই ধরনের একটা জিনিসের তুলনা করে তো তারা এটার জন্য অল্টারনেটিভ হিসাবে প্রচার করতেছে বা একটা জিনিস সাদা কেন করা হচ্ছে না টাকাটা কেন দান করে দিচ্ছি না আমরা এটা আর একটা ফ্রন্ট আরেকটা ফ্রন্ট হচ্ছে যে ইকোনমিক পিওর ইকোনমিক যেখানে আসলে টাকা পয়সা নষ্ট হয় আদার আমরা এটাকে ইনভেস্ট করি বা সামথিং লাইক দিস এ ধরনের কথাও আমরা শুনতেছি রাইট তো আরেকটা হ্যাঁ আরেকটা হচ্ছে আপনার পিওরলি ইনভারনমেন্টাল যে রক্ত দূষিত হয় স্লটার করার যে আছে যেটা আসলে যেহেতু দূষিত করা একটা বিষয় এখানে থাকে তো এই বিষয়গুলাতে অনেকগুলো বিষয় আমাদের সামনে আসতেছে এবং আমরা অনেকে যারা মুসলিমরা যেটা বাই বছর ওপর বছর হাজার বছর ধরে হবে ক্রমানি করে আসতেছে তো আমরা কিছুটা হলেও কেউ একটু কনফিউশনে পড়তেছি বা কাজ করতেছে যে আসলে আমাদের এই বিষয়গুলো কি হবে যেমন কনফিউশনে পড়ে যায় আচ্ছা তাহলে কি আমাদের ক্রবানি করা ঠিক হচ্ছে কিংবা যে অনেকে এইভাবে ভেগান বা ভেজিটেরিয়ান যে গ্রুপ তারা যখন আমাদেরকে বলতেছে যে যে নিরীহ প্রাণী হত্যা করাটা কি ঠিক আমিষ খাওয়া তো ঠিক না শরীরের জন্য খারাপ রেডমিট খারাপ আমরা আজকে কিছুটা আর চামড়া চামড়া বিষয় আমরা ইনশাল আসবো তো প্রথমে এই ভেগান বা ভেজিটেরিয়ান যেটা যারা বলে যে এটা একটা প্রাণী হত্যা করা িয়ান ব্যাপারটা মানে হয়ে যাওয়ার জন্য তারা একটা মুভমেন্ট মত রাখাছে একটা তো ওদের তো সত্যি থেকে ওদের বিপক্ষে নানা রকম আর্গুমেন্ট আছে আর আমরা যদি বায়োলজিক্যালি মানুষকে দেখি মানুষে যে দাঁতের স্ট্রাকচার আমাদের কেনাইনটি তারপর আমাদের শরীরে যে ধরনের আমিষ দরকার এগুলো আসলে পিউরলি মানে ভেজিটেশন থেকে পাওয়া সম্ভব না মানে আমরা মাংস শেষ প্রাণী আমাদের কিছু না কিছু প্রোটিন দরকারি এবং অ্যানিমেল প্রোটিন দরকার তো সেমেল প্রোটিন প্রোটিনের সাথে মনে করেন অনেক রকম অ্যানিমাল প্রোডাক্ট আছে উপর মানুষ ডিপেন্ডেন্ট এখন হয়তো ডিপেন্ডেন্সি আস্তে আস্তে কমতে থাকলে যেহেতু মানুষ নিজেরা ফুড সিনসিসাইজ করা শিখতেছে অথবা যে চামড়ার উপর আগে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 মনে করো এই যে কুকুর পালা অথবা এই যে গরু ছাগল কথা কি হবে সেগুলা কিন্তু কিন্তু এই বেগানদের যেটা এই মুভমেন্টটা মানে স্পেশালি ভেজিটেরিয়ান হয়ে যাওয়ার যে মুভমেন্টটা এটা আসলে একটা মানে মিসগাইডেড একটা মুভমেন্ট এটা নিয়ে আমার মনে হয় এই ধরনের মুভমেন্ট আসবে যাবে এগুলা কোন সময় ফ্ল্যাট হয় এগুলা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 ইট যে মেরে ফেলি সেটা সারা ওয়ার্ল্ড এসব হলে খুব নিষ্ঠুর একটা কাজ কিন্তু আবার যদি আমরা যদি একটা মাগুর মাছকে যদি উত্তা দিয়ে পিছিয়ে ফেলি তাহলে এটা লোকজন খুব একটা ম্যাটার করে না মানে কে মানে আসলে মানে তুমি কোথায় থামবা যে কোন কোন থেকে বেশি কেন শুধু মনে করো মেমালদের লাইফ বেশি কিছু গরুর লাইফেন্ট না এটার আসলে কোন সত্যি থাকে এই ধরনের এই ধরনের মুভমেন্ট গুলা এইগুলা একটা সব জগে দেখাতে কিছু না কিছু একটা ফ্যাশন হয় যেরকম মনে করো এই যেরকম মনে করো সিক্সটিজে হিপি হিপিট যেটা যে লোকজন সবকিছু ছেড়ে সভ্যতা ছেড়ে গিয়ে বন জঙ্গলে থাকবে জামা ছাড়া ঘুরে বেড়াবে কিছুদিন খুব পপুলার ছিল লোকজন লোকজন হয়েছে ঘুরে বেড়ানো তারপর এইসব ভাবি যাবি অনেকদিন করছিলো তারা তাই না তো করে দেখলো আসলে না একসময় গিয়ে এইসব মিলা গেছে তো মেগানিজম এসব এগুলাকে আমার যেটা মনে কিছুদিন কিছু লোক ডেফিডেড হবে তো এটা মানে ইনলার্জ সোশ্যাল তেমন কোনো না তো জিনিস আমার মনে হয় ইগনোর করা মানে এগুলোর সাথে সাইন্টিফিক ডিসকাশনে যাওয়ার পর হয় না এই যে আর এই কোরবানির ব্যাপারটা মানে আমি আমি পার্সোনালি মানে আমি আগে এক সময় এই রিলিজিয়াস ব্যাপারগুলা যে ব্যাপারগুলো এগুলা সাইন্টিফিক অনুচ্ছেদ দিয়ে আসলে প্রুফ করা অথবা ডিসপ্রুভ করা আমি এখন এই মেন্টালিটি থেকে বের হয়ে গেছি কারণ এটা এটা ইজ নট দা পারপাস আমি এই লাস্ট কিছুদিন ধরে চিন্তা যে কোরবানের ইনফ্যাক্ট তোমাদের এই এই একটু তোমরা মানে তোমাদের কোশ্চেন লিস্টে কোশ্চেনটা আছে যে কোরবানির ইকোনমিক ইম্প্যাক্ট এখন ইকোনমিক ইম্প্যাক্ট দিয়ে আসলে কোনো কিছুকে জাস্টিফাই করা অথবা সেটাকে ডিসকারেজ করাটা যে কোনো মনে করো তুমি বাংলাদেশে অনেক বড় একটা পতিতালয় খুলনা সেখানে ধরো এক লক্ষ কাজ করে এখন এক লক্ষ পতিতা যেহেতু কাজ করো আশেপাশে মার্কেট হবে এরিয়া রেসিডেন্সিয়াল এরিয়া হবে একটা জমজমার ব্যাপার হয়ে যাবে ওই দেখা ওই পতিতালয়ের অনেক বেশি এখন এটার মার্কেট ইম্প্যাক্ট বেশি বলে না ভাই শোনেন আই থিংক কারণ আসলে সোসাইটি কিন্তু একটা যাচ্ছে আপনি চিন্তা করেন যে আসলে নোংরামি বলেন বা করাপশন বলেন বাংলাদেশ কোন জায়গায় পিছিয়ে আছে যে কোনো কিছুরই এটি মনে করো গান মিউজিক এটা আসলে বিশাল একটা লোকের গান গিয়ে তবলা বাজায় রেকর্ড করে খেয়ে পড়ে বাঁচতেছে এখন এখন মনে করো কেউ যদি গান মিউজিক ইন্ডাস্ট্রি না থাকলে এত লোক না খেয়ে মরে যাবে এই ডিসকাশনে গেলে আলটিমেটলি মানে হেরে যাবার তো যেটা হচ্ছে মানে আমার যেটা আন্ডারস্ট্যান্ডিং যে কুরবানের ব্যাপারটা কুরবানের কুরবানের প্রাইম ফোকাস হওয়া দরকার যে আমরা হজরত ইব্রাহিম হজরত ইব্রাহিম আমাদের জাতির পিতা হিসেবে প্রমাণ করতেছি আল্লাহ আমাদের এটা হচ্ছে মুসলিম জাতির উপরে এটা হচ্ছে আমাদের অনার এখন বর্তমানে মনোথিস্টিক রিলিজন যেটা অথবা মনে করো ইব্রাহিমিক রিলিজন যেটা যে জুডাইজম খ্রিস্টান আর আমরা মুসলিমরা এখন আর ক্লেম করে না কিন্তু একদম মানে শুরুর দিকে গেলে জোর একটা নবী থেকে এইভাবে আচ্ছা হ্যাঁ নবীর সাথে লিঙ্ক করে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 এবং আমরা আমরা সেই জিনিসটাকে উনি যে ওনাকে আল্লাহ যে অনার করছেন ওনার আল্লাহর প্রতি এবং দিনের প্রতি এবং করার যে মনোবৃত্তি সেই জিনিসটাকে যে আল্লাহ আমরা সেলিব্রেট করি এবং আমরা প্রত্যেক বছর নিজেদের মনে করাই দেখো কোরবানির ব্যাপারটা না থাকলে অথবা এই হজ করার ব্যাপারটা না থাকলে হজরত ইব্রাহিম কিন্তু ইরিলিভেন্ট হয়ে যেত বর্তমান দিনে তাই না এবং আমরা হজরত মুসাকে কিন্তু সেলিব্রেট করছে না করতেছি একদিন আসরের দিন কিছুটা কিছু হিসেবে কিন্তু আসলে সেই হিসাবে হজর মুসাই আমরা সেলিব্রেট করছি না করছি কেউ আমাকে এদিনেও আরো নবী আছে যাদেরকে আমরা নবী হিসাবে মানছি কিন্তু তাদেরকে তাদেরকে আমরা অনার করতেছি না এইভাবে তাদের একটা তাদের লাইফের কোন একটা ঘটনাকে আমরা এভাবে সেলিব্রেট করতেছি না আমাদের ধর্মের একটা পালন মানে না কিন্তু আদম উনি একজন খুব মানে সত্যি দেখি সবচেয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট মানুষ প্রথম মানুষ কিন্তু হজরত আদমের কোন ঘটনাকে আমরা কিন্তু সেলিব্রেট করতেছি না আমরা মার করো মুসলিম মানে মানুষ হিসেবে এই দিন ঠিক করা যেতে পারতো আলোক করিতে এই দিন এই দিন হজরত আদম না আদম পৃথিবীতে আসছিলেন এই কারণে আমরা প্রত্যেক বছর আমরা এই কারণে সেলিব্রেট করি ঠিক ওভাবে আমরা করতেছি কিন্তু হজরত ইব্রাহিমকে দেখেন আল্লাহ কি পরিমাণে আমরা প্রত্যেক বছর এটা হচ্ছে এটাই হচ্ছে কুরবানের মূল ফোকাস এবং আমরা এটা থেকে আমরা দেখতেছি যে একটা মানুষ দেখো কত কষ্ট করলো সে আমরা এখন আমরা যদি মনে কি আমরা যদি কেউ যদি তিন চার দিন পালন করি আমরা যদি মনে করো দশ বছর মনে করো এইরকম ধরো এই ইব্রাহিম অল্প বয়সে সে কত ভালো একটা ফ্যামিলি মানে সে প্রধান পুরোহিত ছেলে আজরের ছেলে প্রধান পুরোহিত ছেলে হিসেবে সেখান থেকে তাকে তার সমাজ থেকে বয়কট করছে তাকে মধ্যে ফেলে সে সে ঘর বাড়ি ছেড়ে অন্যদিকে চলে গেছে তাকে তারপরে বাচ্চা পর্যন্ত হচ্ছে না একটা কোনো বাচ্চা হচ্ছে না এত এত কিছু টেস্ট এরপরে উনি বলা হয়েছে যখন ফাইনালি যখন মানে বৃদ্ধ বাচ্চা বলো এই তুমি কোরবানি উনি একটু হেজিটেট করলো না ছেলেকে জিজ্ঞেস করলো যে বাবা আমি সবাই ইকটা দেখছি তুমি কি বলো ছেলে ছেলেও ছেলে ছেলে তারপর হাওয়া আসলে হাওয়া না হাজেরা ওনার যে হজের একটা পার্ট এখন রিচুয়াল রিচুয়াল এবং আল্লাহ উম্ম আমরা এই রিচুয়াল গুলা পালন করছি আমরা কিন্তু আসলে এই কোয়ালিটি গুলাকে আল্লাহর যে অনার সেগুলাকে আমরা মনে করতেছি সেগুলাকে আমাদের উম্বাগত আমাদের মধ্যে হাঁটতে এই কারণে কিন্তু মুসলিম উম্মা টিকে থাকবে যতদিন এই রিচুয়াল টিকে থাকবে এবং আল্লাহ এই পরিমানে অনার দিছে যে চিনে না জানে না যে আমরা যেখানে দেখো আমার ছেলে হাউজ ইব্রাহিমকে চিনে না দেখবে না তার কিন্তু তারপরেও সে যখন একটু প্রাপ্তবয়স্ক হয়ে যাবে সেই ফ্যামিলিটার জেনে যাবে কত বড় অনার তাই না আমরা এত এখন মনে করো অমুক অমুক ও মুখের নাম দেওয়ার জন্য বিল বোর্ডের হচ্ছে বোর্ড বাড়াতে হচ্ছে কুরবানির মূল ফোকাস যে আমরা মুসলিম হিসেবে উই আর আমাদের জাতির হচ্ছে এটা আমাদের উনি নাম দিতে এবং আমরা এই কারণে অনার করি এটা হচ্ছে আমাদের কোরবানি আমার করতে যদি আমাদের পয়সা নষ্ট হয় সে পুরোপুরি টাকা পানিতে ঢেলে দিলাম করতে গিয়ে তবু আমি এটা করব বরং আল্লাহ তাল বলছেন এটা আল্লাহ তাল খুলের একটা আমরা মুসলিম আমরা এটা করি কারণ এটা আল্লাহ বলছে একদম মানে এটা হচ্ছে কিন্তু এই লজিকটা যেকুলারিজ বিশেষ করে তার সাথে তারা যায় না কারণ সেসবকিছুকে দেখা হচ্ছে আপনার দুনিয়া বেঙ্গল থেকে করতে অনেক সময় মুসলিমরা অভ্যস্তই না আপনি যেটা বললেন এখন সেকুলার যখন আমার সামনে একটা অ্যাটাক নিয়ে আসতেছে যে ইকোনমিক্স আপনি যেহেতু ইকোনমিক একটা ইম্প্যাক্ট নিয়ে লিখছেন আমি এটা নিয়ে কোশ্চেন করবো ফার্স্টে মুসলিম হচ্ছে কারণ তাদের কাছে অনেক ক্ষেত্রে আমার প্রশ্ন কোশ্চেনটা করতে যাচ্ছি সেটা হলো ইজ ইট রাইট তারা যেটাকে তারা যে এটাকে মনে করেন এটাকে একটা টাকা পয়সা নষ্ট করা দেখাতে চায় এটাকে আসলে সত্যি কিনা মানে ধরলাম যে আমি টাকা পয়সা লসও লাভ আমি মানে করব। আমি এখন মনে করো বাংলাদেশে অনেক হয়তো মানে আমাদের যারা শ্রোতা হবে তারা হয়তো ইকোনমিক ব্যাপারগুলো বুঝবে না জিডিপির বুঝবে না কিন্তু একটা ফ্যামিলি নিয়ে চিন্তা করো ধরো মনে করো আমরা দশ জনের একটা ফ্যামিলি এখন ধরো দুইটা ফ্যামিলি আছে তারা ফুল দেয় ঠিক আছে এটা হচ্ছে একটা ফ্যামিলি রিচুয়াল আরেকটা ফ্যামিলি রিচুয়াল হচ্ছে তারা প্রত্যেক বছর একটা ডেট তারা মুরগি মুরগি বড় করে মুরগি জামা করে মুরগি মাংস খায় ঠিক আছে দুটা ফ্যামিলির পাশাপাশি এখন এখন ফুল দিবে বেদিতে তারাও ফুল নিজেরা চাষ করবে তারা নিজেরাই ফুলটাকে তুলবে তারপরে একসময় গিয়ে তারা ফুলটাকে বেদিতে দিলে ইলিশ পান্তা ওগুলো আসতে এখন দেখো এই যে ইকোনমিক মনে এখন তুমি মনে করো একটা সমাজ অথবা একটা দেশের সম্পদ অথবা মনে করো সেই দেশের সম্পদ করলো আমেরিকানরা কেন কেন তারা ধনী কারণ তারা তারা এই তারা বাতাস থেকে মানে তাদের ড্রেন থেকে তারা সফটওয়্যার বানাচ্ছে তারা এই মনে করো একটা লোক ধরো ধর একটা লোক সারা বছর এক লক্ষ টাকা স্যালারি এক লক্ষ টাকা স্যালারি পাচ্ছে কিন্তু সে সেই সফটওয়্যার বানাচ্ছে সেই সফটওয়্যার বিক্রি হচ্ছে কয়েক মিলিয়ন ডারে সে সেই সোসাইটিতে প্রচুর জাপানিজরা আর একটু জানি কারণ জাপানি ধরো এই প্লাস্টিক ধাতু কাছ এগুলাতে একটা গাড়ি বানাচ্ছে রেটেরিয়াল করে গাড়ি ফাইনাল আউটপুট দেখো সে তার সোসাইটিতে তার কি করে তার ডলার সে এক হাজার র মেটেরিয়ালকে সে আরো ধরো এক ডলারের লেবারকে সে পনেরো হাজার একটা গাড়িতে কনভার্ট করে সে ডলার করে তার মানে কি যাপার একটা বড় বড় হয়ে গেল এটা এখন মনে করো যখন আমরা ধরো আনপ্রোডাকটিভ কোন জিনিসে যখন দেখো একটা গাড়ি গাড়ি একটা ইকোনমিক আউটপুটে যখন দেখো এখন যে ফুল দিচ্ছে ফুলটা কি হচ্ছে তুলে ফেলার পরে একদিন বারো নষ্ট হয়ে যাচ্ছে ওয়েস্ট শেষ খালি তার যে এক বছরের যেই তার লেবার এক বছরের সেই যে ফুলের বীজ কিনছিল ফুলটাকে পানি দিছিল এই যে সেই র ইউজ করলো সেটা কি হয়ে সেটা জিরো হয়ে গেল সে ফুলটা দিল কিন্তু যে গরু যে গরুটা করলো মনে করো সে পাঁচশো টাকা দুই হাজার টাকা একটা বাছুর কিনে নিয়ে সেই বাছুরটাকে এক বছর ধরে সে আরো পাঁচ টাকার পাঁচ টাকার খাবার খাওয়া আর আরো টাকা অন্যান্য খরচ হয়েছে সে ধরো টাকা এখন মনে করো এই দশ টাকা খরচ করে তার এক বছর পর যে গরুটা পাওয়া টাকা সে ধরো চল্লিশ টাকা সে সম্পদ নতুন সম্পদ তৈরি করলো যেটা আগে ছিল না সে দশ টাকা ইনভেস্ট করে সে টাকা করলো এরপর হলো মাংসটা তো খেলো সেইটা থেকে একটা তো দেখো এটা থেকে মনে করো টাকা থেকে ধরো সে সে এই যে ধরো টাকার মাংস মাংস খেলো সে এক হাজার চামড়াটা বিক্রি করলো তো এই চামড়াটা চামড়াটা ধরো কোন একটা লেদার ইন্ডাস্ট্রি কিনে এই চামড়াটা দিয়ে ধরো একটা গরুর চামড়া দিয়ে ধর সে দশটা দশটা জুতা বানালো দশটা জুতার দাম দুই হাজার টাকা টাকা হয়ে গেলো দেখো কি হচ্ছে যে ইকোনমিতে এই যে গরুর একটা মানে যে ব্যাপারটা পুরো ইকোনমিতে কিন্তু স্প্রেড যাচ্ছে এখান থেকে হাড্ডিগুলো নিয়ে কি বানানো দেখো কিন্তু একটা ওয়েস্ট প্রোডাক্ট হয়ে গেল সমাজে এক বছর পর কি দেখলো যে মনে করি মানে পাশাপাশি দুইটা ফ্যামিলি মানে ধরো প্রত্যেকটা ফ্যামিলি একটা একটা করে তো এক বছর পরে যে ফুল চাষ করলো যে ফ্যামিলিটা ফুল কাছে কি হলো একটা ডাস্টবিনে ফুল ছাড়া কোনো কিছু নাই আর মনে করো অন্য যে ফ্যামিলিটা গরু চাস করলো সে খেলো সে গরু মাংস খেলো সে চামড়া দিয়ে নিজের জন্য জুতা সে হাডি দিয়ে সে নিজের জন্য সার সে গোবর দিয়ে সে ফুল গোবরটাকে সে সার বাড়ালো বুঝছে ব্যাপারটা দেখো কি হচ্ছে প্রচুর প্রচুর পরিমাণ ইকোনমিক ইনপুট হয়ে গেল তো এই মনে করো দেখো এরপর কি হচ্ছে ধরো মনে করো সবকিছু সবকিছু দিয়ে ধরো বিক্রি করে সে নেক্সট বছরের জন্য একটা বাসন কিনতে পারলো কিন্তু যে ফুল ফুল করলো ফুল ফুল দিলো তার জন্য আবার তাকে অন্য কোথা থেকে মাংস তো খাবে ইকোনমিতে চিন্তা করো এটা দেখো হিউজ একটা ইকোনমিক ইম্প্যাক্ট তুমি বাংলাদেশের কথা চিন্তা করো একটা আবদুল্লা জুবাই বলতেছিল যে পরিমাণ আসলে এই যে মনে করো এই যে আমরা যে গরু কিনবো মনে করো হচ্ছে গরু গরু ছাগল অথবা যে কোনো ধরনের যে কোনো যে কোনো একটা অনেক বড় ব্যাপার এটা যেকোনো কিছুর জন্য এখন দেখো মনে করো এই যে বিল গেটস এর বিলগেটস এর একটা কোন একজন কোনো এনজিও এনজিওর একটা এক্সাম্পল দে তারা আফ্রিকাতে আফ্রিকাতে তারা একটা একটা গরিব অঞ্চলে একটা গরিব তারা টাকা করতে গেল তো তারা কি করলো তারা একটা ওই অঞ্চলে মানে ওই ওই অঞ্চলের যারা লোক আছে তাদের যত কিছু দরকার সবকিছু তারা ফ্রি দিল মানে তাদের বাচ্চাদের বই খাতা থেকে শুরু করে জামা কাপড় খাদ্য পানি ট্রান্সপোর্টেশন সবকিছু তারা দিল এরকম কোন একটা ইঞ্জিয় থেকে টাকা নেই সত্যি ঘটনা আচ্ছা এটা হওয়ার পর যেটা হলো যে এটা মানে সমস্যাটা যেটা দেখো তিন বছর না পাঁচ বছর দিয়ে যে গরিব অঞ্চল আমরা দিচ্ছি তো কি হলো লোকজন সব এই এনজিওর ডিপেন্ডেন্ট হয়ে গেলো লোকজন এখন কাজ করে না ছোটখাটো ব্যবসা ছিল ব্যবসাটা বন্ধ করার এখন তারা এনজিওর চলে এই বিভিন্ন জায়গাতে তারা ট্রাভেল করতে যেত রাস্তাঘাট বানাইতো তারা অনেক রকম ইকোনমিক অ্যাক্টিভিটিস ছিল সমস্ত ধরনের বন্ধ হয়ে গেল সবাই কারণ দিয়ে যাচ্ছে তাদের কাজ করার যে মানসিকতা আমি যে কাজ করে যে ইনকাম করে যে এই আমার চালাবো আমার যে মনে করো বাচ্চাকে বড় এই এই মেন্টালিটি এই মেন্টালিটি কিন্তু আমি ভবিষ্যতে আমি বড় হলে বাবা আমাকে এই বিল্ডিংটা দিয়ে যাবে এই বিল্ডিং আমি ফাইনে চালে পারবো তো তার কোনো কিছু পড়ালেখা ইচ্ছা চলে চলে যায় তারপর তার কোনো কাজ করার ইচ্ছা চলে যায় ফলে যেটা হয় আমাদের অনেক ইকোনমিক গ্রোথের কারণে ধরো আজকে এক তার বাবা দাওয়া সম্পত্তির ভালু এখন কোন ভ্যালু নাই এইগুলো থেকে তার সারা হয়তো দশ হাজার টাকা ভরা সে কিন্তু গরিব হয়ে গেল সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে এই যে ইকোনমিক যে আমি শিপে দেখলাম তুমি তোমার ছেলে মেয়েদের দিয়ে যাও না দিয়ে ছেলে মেয়েকে যদি ছেলে মেয়েদেরকে যদি তুমি যদি এন্টারপ্রিনিয়রশিপ শিখাই যাও তাকে যদি নলেজ দাও তাকে যদি কিভাবে বানা জাপানে চেয়ারের চেয়ারের বিশাল মার্কেট আছে তুমি যদি তোমার ছেলেকে চেয়ার বানানোর শিখায় জাপানে লক্ষ চেয়ার বিক্রি করে আমার পাঁচ লক্ষ টাকা লাভ হবে না হ্যাঁ আমাদের ডোমেস্টিক একটা বিশাল একটা মার্কেট তৈরি করতেছি এবং এখানে দেখো যেটা হচ্ছে যে লোকজন গরু পালন যেটা আমাদের দেশে ন্যাচারালি ন্যাচারালি আমাদের যেহেতু আমাদের যেহেতু চাষাবাস আমাদের এই অভ্যস্ত এবং গরুকে খাওয়ানোর জন্য যেমন আমাদের চাষাবাদের যে বাইপ্রোডাক্ট এই যে ধানের কুড়া তারপরে শুরু করে আমাদের এখানে যখন আমরা আমাদের লোকাল লোকালি লোকালি যখন আমরা একটা বড় একটা মার্কেট তৈরি করতেছি তখন কি হচ্ছে গ্রামের একটা কৃষক দেখতে সারে এই মার্কেট আছে আমি তো এই জিনিস করতে পারি আমাদের দেশে একটা বাছর কিনে নিয়ে আমি যে ধান ধান ফলাচ্ছি আমি যে ভাত খাওয়ার যে ধানের কুড়া রয়ে যাচ্ছে আমি অনুষ্ঠানে এসব জ্বালায় আমি আগুন জ্বালাতাম গরমে পাঁচ বছর পর সেটা দাম হয়ে যাচ্ছে এক লক্ষ টাকা নিরানব্বই লক্ষ টাকা কোন খরচ হচ্ছে না এবং এটা যেন আমাকে বাড়তি শ্রম দিতে হচ্ছে না তো এই কারণে কিন্তু বিশাল একটা এন্টারপ্রিনোরশিপ মানসিকতা গড়ে আমি যেটা বলছি আমাদের দেশের সম্পদ আছে আমাদের দেশ কিন্তু গরিব দেশ না আমার দেখো আমলে জিডিপি বেঙ্গল থেকে কারণ কি এখানে আমরা অনেক কিছু পাচ্ছি এখন দেখো মনে আমেরিকাতে তুমি যদি একটা গরু পালন করতে চা তাকে তোমার ছয় মাস বছর পাঁচ মাস তাকে তোমাকে হিটার দিয়ে রুমের মধ্যে রাখতে হবে একটা অনেক বড় একটা খরচা ব্যাপার না বাংলাদেশ গুলা মানে এখানে রিসোর্স ক্রিয়েট হচ্ছে তুমি একটা গরুকে তুমি যদি রাস্তা মধ্যে ছেড়ে দেওয়া সে খেতে বড় হয়ে যাবে কিন্তু আফ্রিকা তুমি একটা গরুকে রাস্তা খেতে ছেড়ে দিলে সে মরুমের মধ্যে ন্যাচারালি সে হচ্ছে না তো আমাদের দেশে এই যে মনে আমি যেটা যেটা পয়েন্ট আউট করতে চাচ্ছিলাম তোমার ছেলের দিলাম জাপানের চেয়ারের দিলাম যে মানে মানে উদ্বেগ নেওয়ার মানসিকতা তৈরি করতেছে এবং দেখো এই যারা গরু বিক্রি করে গরু ছাগল বিক্রি করে কেউ যদি ভালো করতে পারে এই দেখবে ভবিষ্যতে বড় ফার্ম চিন্তা করবে আর যদি যদি পড়া করা হয় সে চিন্তা করবে কাউ ফিট পোল্ট্রি ফিট বহুত কিছু নিয়ে এটা ফ্যাক্ট দিস হাউ দিস হাউ ইট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 একত্রিশ হাজার দুইশো কোটি টাকা মানে এখানে আসলে ওরা দেখাইছে শুধু গরু ছাগল আছে আপনার ট্রান্সপোর্ট ফ্রিজ এর ব্যবসা আপনার স্কিম তারপর আপনার দেখ লক্ষ গরু আপনার কোরবানি হয়েছে আর পঞ্চান্ন লক্ষ ছাগল কোরবানি হয়েছে দেখো জুতা লেদা শিল্পি অবদানটাই হচ্ছে আমাদের কোরবানির কারণে যে ইসলামে ইসলামের প্রত্যেকটা রিচুয়াল কে প্রত্যেকটা রিচুয়াল কে যদি তুমি ব্রেকডাউন করো যে দেখবো যে প্রত্যেকটা রিচুয়াল এমন ভাবে ডিজাইন করছে যেটা হচ্ছে সমাজে ওয়েল সার্কুলেট করে এবং সমাজকে দিনে দিনে আগায় নিয়ে যায় এখানে আমি একটা ছোট একটা তুই দেখো আমি নামাজ হজ জাকাত থেকে শুরু করে পাইজামা পাঞ্জাবি আতর আমাদের ফেসবুকে দেখো কত ব্রাজার ব্যবসা হয়ে যাচ্ছে দেখো এই ছেলেমেলে আতর ব্যবসা করতেছে দেখো প্রত্যেকটা ইসলামের প্রত্যেকটা জিনিসকে যদি দেখো এটা সমাজকে বড় করে ফেলে ফ্যাক্ট এটা আমি একটা একটা ঘটনা বলি হজরত উময়ের হজরত উমর আমাদের দ্বিতীয় খলিফা ওনার শাসন হলে পুরা আরবে তখন এই যে একটা পরে যেটা করলো হসতার সাথে ইরাক মুসলিমদের কন্ট্রোলে চলে আসে যে জাকাতের অর্থ সাদাকার অর্থ সবকিছু উনি খালি মোদিন পেনা আরবের প্রত্যেকটা অঞ্চলে ছড়া দিলেন দেওয়ার পরে যেটা হলো যে আরবের তার কিছুদিন আগে কিন্তু শেষ যেমন মুসলিমের আরব গোতরা যারা ইসলামে আসে তারা কিন্তু দলের বের হয়ে যাচ্ছিলাম তাই না তো যেটা হলো এই ঘটনার থেকে এই দুর্ভিক্ষ পথ থেকে প্রত্যেকটা প্রত্যেকটা আরব দেখলো যে ইসলামের বেনিফিটটা কি ইসলামের এই ইসলামের খিলাফা বলো সোশ্যাল জাস্টিস বলো জাকাত বলো সাদা কারণে নিজেদের মাঝে বলা বলে শুরু করলো যখন আমরা যখন আমরা অমুসলিম ছিলাম তখন তখন আমরা তখন আমরা এই দুর্ভিক্ষ যখন দুর্ভিক্ষ আমরা কি করতাম একে এক গোত্র আরেক গোত্রকে আক্রমণ করত তাদের সম্পত্তি কেড়ে নিত যে মানে একটা বিশৃঙ্খলা অবস্থায় এ ওকে আক্রমণ করছে ওকে এর বাচ্চা মেরে মানে একটা মানে পুরো আরো জুড়ে বিশৃঙ্খলা যখন এই কেউ সাহায্য না বলছে আর এখন এখন যখন এই এত বড় দুর্ভিক্ষ হলো কি হলো কারো কোনো অভাব নাই প্রত্যেকটা মানুষ পড়ে বেঁচে এবং যেখান থেকে সম্পত্তি প্রপারলি চ্যানেলাইজ করে তো এই দেখো মানে ইসলামের যে আমরা হয়তো তুমি কাগজে কলমে আমরা তো দেখাতে পারবো কিন্তু সাধারণ মানুষ যারা তারা কিন্তু জিনিসটা ফিল করে যে দেখো আমার একটা গরিব মানুষ যেমন সকীর যেমন আমি আমি একটা এক্সাম্পল বলি আমি আমি উনিশশো তিরানব্বই চুরানব্বই আমাদের আমার নানা একটা ওয়াজ মাহফিল হচ্ছিলাম এই ওয়াজ মাহফিলের মাহফিলের জন্য কিলোমিটার দূর থেকে মহিলারা হেঁটে হেঁটে আসতেছে তখন আমি চিন্তা করলাম যে মানে ঘটনা কি মানে কি এত কষ্ট করে তখন ওরা যে এরা বছরে যে শীতকালে যেদিন ওয়াজ হয় সেদিন মাংসে এরা এই কারণে তারা এই খাবার সে নিজে ফিল করছে যে আমি একটা একটা অন্য দেশে হলে আসছে যেটা হচ্ছে হিন্দু কান্ট্রি হতো আমি এই সুযোগটা পাইতাম না তো যাই হোক মানে যেটা বলেন যে আসলে অন্য যে হলে মাংস খাওয়া করতে আমরা আমার মুখার প্লাস মুসলিমরা কিন্তু খুবই ইয়ে ছিল এবং এটা কাইন্ড অফ ফাইট করে কিন্তু রাইটটা অর্জন করতে হয়েছে এখন সেম জিনিস মা এখন এইখানে সেকুলাররা সরাসরি যদি কথাটা বলতে পারতেছে না কোরবানি করতে পারবেনা কিন্তু তারা নানাভাবে এটাকে নেগেটিভ কিছুটা ডিফেন্সিভ রেটে কাজ করতেছে না তাহলে আসলে কোন মানে মনে হয় প্রকাশ্যে করা উচিত না কিংবা মনে করেন ফেসবুকে আসলে দেওয়ার কি দরকার একটা রিসেন্ট ঘটনা ঘটছে দুই বছর আগে যে ক্রিকেটার বাংলাদেশে फेसबुके তার মানে আমরা বুঝতেছি এখানে একটা জিনিসটাকে পছন্দ করে না স্বাভাবিক যেহেতু তাদের একটা ইস্যু আছে আর সাথে একটা গ্রুপ যারা নামে মুসলিম কেন মুসলিম আল্লাহ বিরোধিতা করে রাইট আসতেছে এখন তো এই জায়গাটাতে আসলে আমাদের আহ মুসলিমদের এই বিষয়টা কিভাবে ডিল করা উচিত যেমন করার বিষয়টা এটার ব্যাপারে যেমন আহ রিসেন্টলি যে সর্বশেষ কথাটা বলছে যে ভাইরাব মানুষ মুসলিম রায় মুসলিমদের পক্ষ থেকে রেসপন্সটা এমন ছিল যে এটা হচ্ছে ইসলামের একটা সাইন্ট একটা রিচুয়াল একটা হচ্ছে রিচুয়াল ফাইন আমরা গরু খাবো ফুড হালাল খাবো সমস্যা নেই আর একটা হচ্ছে এটা যে এটা এটা আসে মানে এই ল্যান্ডে এখন ইসলাম আছে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 মানে ঐতিহ্যগত ভাবে বাংলাদেশের যেটা ছিল যে মানে গরু মানে গরিব ছিল প্রথাগত ভাবে গরিব লোকের খাবার তুমি দেখো এই আমাদের আজকাল অবশ্য বিয়ে গরু মাংস দেওয়া হয় কিন্তু ধরো আমরা তখন সংশন কিন্তু দেওয়া হত না দেখুন আমার আবু বলছিল যে মানে ফেনি মানে নোয়াখালী অঞ্চলে গরিব লোকেরা বিয়েতে গরু গরু মাংস খাওয়ায় মানে বিয়েতে গরু মাংসের সারফর হচ্ছে গরিব লোকের আর বড় লোকরা খাসি খাওয়ায় মুরগি খাওয়ায় তো মানে যেটা ছিল মানে গরু আসলে সত্যি থেকে দেখো মানে আমাদের অঞ্চলের আমরা যারা মুসলমান আমরা বেশিরভাগই যে এই হিন্দু যারা ছিল যারা মূলত চাষাবাদ অথবা অন্যান্য কাজ করতো সেখান থেকে আমরা মুসলিম আসছি এবং এদের মাছ গরু মহিষ এসব ঘর প্রচলন ছিল এবং যারা যারা সম্পদ ছিল দেখো পাকিস্তানে ওখানে তেমন কোন গরু যাওয়া হয় না কারণ ওদের কালচারাল জিনিসটা ওদের মধ্যে নাই এখন এটা একটা হচ্ছে কালচারাল ব্যাপার তারপরে হিন্দুদের মধ্যে যে ধর্মীয় ব্যাপার যদিও যদিও এই মানে নিম্নবর্ণে হিন্দুদের হিন্দুদের কিন্তু গরু খাওয়ানো কোন সমস্যা নেই সমস্যা হচ্ছে ব্রাহ্মণদের আবার তো এখন এখানে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 তখন থেকে এই ব্যাপারটা রয়ে গেছে দেখো গরু নিয়ে এটা কিন্তু এখানে যদি এই ভেড়া অথবা যদি এই বলে উঠ করবা নিতো না গরুর ব্যাপারটা দেখো আসলে আল্লাহ মানে গরু বলতে আল্লাহ একটা স্পেশাল প্রাণী দেখো ইহুদের মধ্যে যখন নিফা আল্লাহ বের করতে চাইলো আল্লাহ কি বললো তার মধ্যে তাদের নিফাটা গরুর একটা বিষয় আছে যেমনি যেভাবে আমরা ধরি আর কি সন্দেহ না এখন এরপরে আরেকটা ব্যাপার যেটা বললো যে ফেসবুকে দেওয়া এটা আসলে আমি পার্সোনাল আমি কোন সময় এটা দিব না আমি নিজে আমি ছবি আমি নিজে দিব না কারণ আচ্ছা এরপরে এক কিছু বলা পরে আমি যেটা বলতেছি মানে এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা সেটা হচ্ছে যে দেখো যেকোনো প্রাণীকে আমরা যদি বড় করি আমার বাসায় যদি ধরো একটা একটা বিড়ালকে যদি আমি পালি একটা কুকুরকে যদি আমি পালি অথবা একটা ছাগলকে যদি আমি ধরো আমার বাসা নিচে থাকি ডেলি দেখছি সেটা পাতা খাওয়াচ্ছে এটা ছোট ছিল বড় হয়েছে এটার প্রতি আমাদের একটা মায়া এই যে একটা প্রাণী স্পেশালি সুন্দর খুব সুন্দর ভালো লাগে মায়া এবং গরুরা তোমাকে দেখলে ধরে তোমাকে তোমার থেকে আসবে তোমার বোঝা যায় একটা রিলেশনশিপ এটা একটা মায়া জন্মায় তখন আমাদের সমাজ বর্তমানে যে কিন্তু ছিল এখন আমরা সবাই অ্যাপার্টমেন্টের থাকি আমাদের আমরা কিন্তু এই একটা প্রাণীর প্রতি যে মহাম্মদ মহাব্বত মানে একটা ভালোবাসার সেটা আমরা আমরা পাচ্ছি না একটা গরু কিনেছিলাম এটা যে একটা প্রাণী এবং এটার প্রতি যে আমাদের একটা ভালোবাসা আছে আমরা আমরা ছোটবেলায় যেটা দেখছি যে আপুরা আমরা এক মাস আগে ছাগল কেটে ফেলতাম আমরা এক মাস আগে ছাগলটাকে বড় করতাম পাতা খাইতাম এটা এটার জন্য পাতা মানে কাঠাল পাতা জোগাড় করার জন্য যেই পুরো এরিয়াতে ঘুরতাম যেদিন দেখো আমাদের ছেলেমেয়েরা কিন্তু এই বোর্ডটা পাচ্ছে না এই মহাপত্র যেটা ছিল সেটা পাচ্ছে না তাদের কাছে এটা জাস্ট একটা অনেকে এটাকে একটা প্রাণীকে কষ্ট দিচ্ছে অনেকে যখন ছোট বাচ্চারা মধ্যে আগুন ধরা দিয়ে করে মেরে ব্যাপার কিন্তু এই একটা জেনারেশনের কাছে এই জেনারেশনের কাছে কিন্তু হচ্ছে না জিনিসটা সেই কারণে আমি যেটা মনে করি যে এই প্রকাশ্যে মানে একটা প্রাণীকে হত্যা করা এবং হত্যা করার সম্পর্কে করতে হবে কিন্তু এই যারা ধরো তুমি মনে করো কোরবানি এই যে প্রাণীর প্রতিমানোর সুযোগটা দিল না কিন্তু তাকে জবাই করা জিনিসটা দেখতে দিচ্ছি তুমি তোমাকে আমার পয়েন্টটা বুঝতে পারছো দুইটা দুইটা ডাইমেনশন আছে একটা হচ্ছে যে প্রতি ভালোবাসা এই কারণে কিন্তু কোরবানিটা যে আমি মনে করো আমার একটা প্রাণীর প্রতি আমার জানা গেছে এটাকে আমার বুকে থেকে কষ্ট হচ্ছে এটা এটা রিচুয়ালিস্টিক অথবা এটার স্পিরিচুয়াল ব্যাপারটা যেটা হচ্ছে আমরা ছোটখাটো প্রত্যেক বছর আমরা অন্য সময় করতে পারবো না যে আমরা অ্যাকচুয়ালি আমরা যে যারা কুকুর যারা কুকুর লাইফের তারা তো প্রত্যেক বছর তার প্রিয় দিয়ে দিচ্ছে না কিন্তু আমরা প্র্যাকটিস করতে আমাদের মধ্যে স্যাক্রিফাইস করা মানে প্রিয় জিনিস স্যাক্রিফাইস করা একটা মেন্টালিটি আমরা মধ্যে প্র্যাকটিস করি এখন দেখো এই মনে করো প্রাণীটা সাথে কিছুদিন সময় কাটানো তাকে খাওয়া দাওয়া করানো তার প্রতিদিন আমার যেটা মনে হচ্ছে তারা তাদের কাছে এই যেহেতু তারা আগের এক্সপিরিয়েন্স পাচ্ছে না শুধু পরের এক্সপিরিয়েন্স এক্সপোজ হয়ে তারা গরুকে একটা মানে একটা কি বলবো একটা মানে খেলাধুলার মতো একটা জিনিস বানা ফেলে তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে অন্তত শহর শহর শ্রেণীগুলোতে শহর শ্রেণীগুলোতে এই কোরবানির ব্যাপারটা ব্যাপারটা এত বেশি নিয়ে তাদের প্রতি সহনশীল হওয়া তাদের প্রতি তাদেরকে মানে মানে কষ্ট না দেওয়া ইমান প্রাণী এই প্রাণীটার এই মিট মানে জবাই আসলে প্রাণীটা একটা মানে ভয়াবহ ব্যাপার করে আমরা তাদেরকে জবাই প্রতিছি এর আগের আগের পার্ট করতেছি না তারপর সেই ক্ষেত্রে আমার তোমাদের দেখবি আমি তোমাদের মনে হয় অন্তত শহর অঞ্চলগুলাতে এই দেখেনি যে কোরবানি করে না আমাদের দেশে কোরবানি করার নিশ্চয় কিছু জায়গা আছে ওরাই ওরাই খুব সফট হয়ে যাবে আমি আমি আর কি করো কারণ হচ্ছে যে আমাদের এখানে তিনটা সিস্টেম আছে একটা হচ্ছে যে এই সরকারি অ্যারেঞ্জ করা হয় নির্দিষ্ট জায়গা আছে আমরা ওইখানে সরকারি ওদেরকে টাকা দিয়ে দিয়ে ওরা করে আরেকটা হচ্ছে যে আমরা ওই এরকম কষায় তারপরে মাংস কাটা সব কিছু সিস্টেম কিছু নির্দিষ্ট এরিয়া আছে নির্দিষ্ট এরিয়া গরু থাকে ওখানে সবকিছু করা হয় যদি ছোট প্রাণী হয় যাদের নিজস্ব আছে মাঠ আছে তারা প্রাণী কিনে এনে নিজেরা রাস্তার মধ্যে এটা দেখে সে কিন্তু দেখা একজন আরব সে নিজে করে সেও সব হয়ে গেছে দেখো মানে আমার যেটা মনে হয় এই এই কোরবানির ব্যাপারটা শহর স্পেশালি ঢাকার মধ্যে একটা শহর যেখানে গ্যারেজের মধ্যে মানে রাস্তার মধ্যে না দিব সেটা করার সুযোগ যেটা একটা ম্যানেজমেন্টের মধ্যে নিয়ে এবং বাচ্চাদেরকে মানে অন্তত মান করে এই ছোট বাচ্চাদেরকে এই পরিমাণ রক্ত এবং এই পরিমাণ মৃতদেহ এটা তুমি দেখো দেখো গাধিমাই ফেস্টিভ্যাল গুলো ছবিগুলো নিশ্চয়ই নেপালে যে ধরো হাজার হাজার মহিষের ডেড বডি পরে আছে কোপ দিয়ে ফালানো হচ্ছে মানে এই জিনিসটা মানে জিনিসটা মানে এই জিনিসটা থেকে বের হয়ে এটা ছাড়া আমার মানে এটা এটা এটা হচ্ছে আমাদের ঢাকার একটা ইউনিক ব্যাপার দুনিয়ার কোথাও এরকম কিন্তু করা হয় না আমি যেন আমেরিকাতে ছিলাম কিন্তু ঢাকার ক্ষেত্রে জিনিসটা আসলে একটু আমার কাছে যেটা মানে বিভ্রস হয়ে যাচ্ছে একটা এই ব্যাপারটা মানে মুসলিমদেরও এরকম দেখো আমাদের ঢাকা গুলশানে গুলশানে কিন্তু এই সিটি কর্পোরেশন অনেক রকম প্রচার যেন আমরা ওই যে গরুর বর্জেন সেখানে না ফেলা দেয় স্পেশালি লেকের মধ্যে যেন না ফেলা দেয় ঠিকই লোকজন গরুর ঘুরি নাড়ি পায়খানা ঢেখানো গিয়ে ফেলায় লেকের পাশে লেকের থেকে গন্ধটা আসে মানে কি জানো এখন দেখো আমাদের সিটি কর্পোরেশনের কাছে মানে নদী পরিষেবা নাই কিন করবে তো এখন দেখো আমাদের তো কি হচ্ছে এগুলো কি রাস্তাটাকে লেগা ক্লিন না লেগের থেকে ভয়াবহ গন্ধ আসতেছে থাকা যাচ্ছে না তো এখন দেখো মানে এটা আমাদের বাংলাদেশিদের এই জিনিসটা তোমাদের ওকে এম ব্যাপারটা হালকা হল এই বললেন বাচ্চারা এখন মোটামুটি ফানের পরে দু একদিন পরে শুধু কাটা দেখে বাকিগুলো দেখে না ব্যাপারটা আসলে এরকম না কারণ আমাদের মিরপুর তো একটা অর্থাৎ বাচ্চারা যে গরু কিনতে যায় গরু নিয়ে বাসায় খাওয়ায় পাতা খাওয়ায় এই অ্যাক্টিভিটি কিন্তু এখনো আছে এবং এর মধ্যে হয় আমার ছেলে দেখছি আমরা ছোটবেলায় দেখি বা অন্যান্য এলাকায় দেখি এদের এই কয়েকদিন বেশ এংগেজ থাকে এই পশুটা নিয়ে এদের মধ্যে জিনিসটা হয় আর এস ফর যে এই কাটার বিষয়টা কাটার বিষয়টা আমি শুধু নগরায়ন বা এর আগে নিশ্চয়ই ওপেনলি কাটা মানে হয়তো বা রাস্তায় কারণ বাঁধের সামনে এটা মানে ইনসেলম এটা কিছু না ইনফ্যাক্ট আমি এটা এনকারেজ করি যাতে এই রক্ত দেখা হ্যাঁ রক্ত দেখা একটা মানে রক্ত মানে ভয় পায় এটা তো হওয়া উচিত না আসলে এই পরিমাণ লোস নিয়ে আসছে মানে গ্রো আপ করা উচিত গরু নিজের হাতে জবাই দেবে বা এখানে ওপেন হোক আরো এনকারেজ করা উচিত নাম কি সব মানে গাজালা যে আছে ইন্ডিয়ার ওরা এই গাজালা জন্য আরো বেশি করে দেখানো দরকার ব্যাপারটা কারণ দেখেন ইন্ডিয়ায় এত মানুষকে পার্টিসিপেট করতেছে মুসলিমদের খারাপ লাগে আমরা চলে যাই পেজে দেখতেও পাই না হ্যাঁ সিমিলারলি ফর দা টাইমিং মানে এই এখনকার এই সময় আমার মনে হয় এই স্পার্ট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 একটা জিনিসটা তারা ভুলে যায় পাবলিকা যখন এই জিনিসটা যখন আসে আমার কাছে মনে হয় যেটা বিষয় আমি একটু বলি একটু নেগেটিভ ইম্প্যাক্ট পরে কিনা সাইকোলজির উপরে আমি সাধারণভাবে দেখি আমি আমি সাইকোলজি স্টুডেন্ট আমার কাছে মনে হয় যে আমেরিকা বা ইউরোপের বাচ্চারা গরু জবাই দূরে দেখে না তারা যেভাবে হোক সে ব্লাড তারা দেখে দেখে অভ্যস্ত রাইট মানুষের মারামারি চটপর কিন্তু রাস্তায় খুব বেশি হয় না ওই পর্যায়ে তারা একটা মোটামুটি করে অথচ এই লোকগুলাই কিন্তু সবচেয়ে বেশি ব্রুটালিটি দেখায় যেটা দেখা সেই পার্টটা তারা বাচ্চা মাহুভাই ওনার এরিয়ার এক্সাম্পল দিল যে ওইখানে বাচ্চারা মানে গরু থেকে শুরু করে পাতা তো এইখানে বাচ্চারা আবার আমি আমি ওইটাই বলতে যারা যেসবটা নিজেরা করবানি করতে যে মানে আমার সমস্যা কিন্তু ওইটাতে আমার সমস্যা হচ্ছে যে মানে শুধু একটা ডিমেনশন পাচ্ছে আরেকটা আরেকটা ডিমেনশন পাচ্ছে না যারা ওইটা পাচ্ছে না তারা মনে যে।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 ঈদ উল ফর এই যে আমরা একটা যে কোরবানি একটা পশুকে আনলাম সেটাকে আদর করলাম এবং এটাকে পছন্দ জিনিসকে কোরবানি করলাম আমরা অনেক জিনিস আসলে আমাদের থাকে না ওইটা অবশ্যই চর্চা করার একটা জায়গা আছে আপনি কারণ আমাদের মানে আমাদের নিজস্ব মানে আমার শ্বশুর গরু পালে ঈদের আগের দিন করে গরু নামে সকালবেলা জমা যায় সে গরু গরুর তার মায়ের জন্মানোটা সবাইটাই বা দিচ্ছি না তো এই জিনিসটা ঠিক হবে আচ্ছা আচ্ছা যারা যাদের আসলে গরিব অর্থ নাই যাদের নিডি তারা হচ্ছে না তারা খুবই কম দামে চামড়া পাচ্ছে বা নাম মাত্র কিছুই না লাভটা যাচ্ছে হচ্ছে ইয়েদের পকেটে যারা मध्यभूमी दाल मेजर पाएचना মানে আমাদের এবছর প্রায় এটা নেমে আসছে চল্লিশ পঁয়তাল্লিশ টাকা ইভেন কিছু কিছু জায়গায় চল্লিশ পঁয়তাল্লিশ টাকা স্কোয়ার ফিট রাখা হয় মানে এর মানে কম দামে এটা আসলে বিক্রি করতে বাধ্য হয়েছে কথা বলে যেটা বুঝলাম যে ওই চায়না এবং এবং আমেরিকার যে যুদ্ধ চলতেছে মানে ট্রেড ওয়ার্ড চলতেছে সেটার কারণে এবং চাইনাতে বেশি আর হচ্ছে যে আর ফিনিট তো খুব কম এক্সপোর্ট হয় মানে বেশি হয় না আর জুতা স্যান্ডেল বানানো ছাড়াও যেগুলা তারপর আরো কিছু বানানোর জন্য প্রচুর এক্সপোর্ট হয় তো যারা এইসব এক্সপোর্ট করে তো এই বিজনেস গুলা আচ্ছা সাধারণত যে হাদারিবাগে তো এই ট্যানারিজ গুলা বন্ধ করে দিল এখন তো না এখানে তো এই কারণে অনেকেই বিজনেসে একটু স্লো যাচ্ছে অনেকে হয়তো মানে সেটা রেডি করে শেষ করতে পারে না এই জন্য অর্ডার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 এবারে এই সময় যেহেতু এই বছর যেটা হয়েছে সবচেয়ে বড় সমস্যা চায়না থেকে অর্ডার আসেনি এর সাথে যোগ হয়েছে এই হাজারি ব্যাগের অনেক ফ্যাক্টরি এখন প্রোডাকশনের জন্য ওই পরিমাণ কিন্তু সেক্রেটারি চিন্তা করতেছে অথবা মন্ত্রী চিন্তা করছে না হইতে পারে কি করে ওই ইলেকশন হওয়ার আগেই ব্যাংক থেকে টাকা নিয়ে দেখা যায় আগে দেখা যায় দশ কোটি টাকা দশ বারো কোটি টাকা মানে চামড়াগার জন্য ব্যাপারে ছিল না তারা টাকা দিতে পারতেছে না এই অবস্থা একটা বড় একটা এফেক্ট এটা এটা তো একটা জিনিস আছে তবে এটা এটা কিন্তু এই বছর ধরেই না গ্রাজুয়েলি কিন্তু কমতেছে মানে বিষয়টা এরকম হয় নাই যে আসলে চামড়ার দামটা খুব করে ড্রপ করছে মানে আপনার যে ইস্যুগুলা বলছেন এটা কিন্তু ড্রপ করছে মানে যতদিন যতদিন ডিমান্ড সাপ্লাই থেকে সাপ্লাই যদি বেড়ে যায় তাহলে এর সাথে সিন্ডিকেট হয়ে যাওয়ার ব্যাপারটা এখন যেখানে দেখো মনে করো যেহেতু এখন আইসক্রিম তোমার কাছে ফ্রিজ নেই এখন তুমি আইসক্রিম নেওয়ার সাথে সাথে তোমাকে বিক্রি করতে হবে তুমি পনেরো বিশ মিনিট ওয়েট তুমি বিক্রি করতে পারবে না বলে যাবে তাই না এখন তুমি যদি ফ্রিজ যদি না থাকে তুমি যদি মাঝখানে মানে মাঝখানে বসে ব্যবসা করতে চাই যে ফ্রি চামড়া কালেক্ট করে সবসময় ডিমান্ড ইকুয়াল থাকবে না যারা এটা নিয়ে ট্রেড করতে চায় তাদের এই ক্যাপাসিটি যদি ডেভেলপ না করে তাহলে এটাতে তুমি মনে করো সত্যি থাকে যারা চামড়া কিনতেছে তারা তারা যদি নিজেরা সিন্ডিকেট করে ফেলে ট করবে কারণ যারা যারা চামড়া ব্যবসা আছে কনফার্ম করে আমরা এই দামের বেশি না যে গেলে মানে তো লস নাই মানে মানে কিন্তু মনে করো যারা যারা ধরো কিনে ফেলতেছে তারা যদি কিছু সময় ধরার ক্যাপাসিটি বিল্ড না তারপরে যদি নামে এতদিন এতদিন পর্যন্ত সমস্যা মনে করো গ্লোবাল আমাদের ডিমান্ডের থেকে সাপ্লাই কম ছিল এখানে তারা কেনার পরে যেহেতু বিক্রি করে ফেলতে পারছে কিন্তু ধরো এই বছর একটা এখন ধরা এটা আসলে সত্যি দেখি এই এখন আমি আমার যে যদি বিজনেস করতে চায় এই ক্ষেত্রে বেস্ট হচ্ছে যে চামড়া আসলে খুব একটা কঠিন কিছু না আমি হাজার বিভাগে দেখছি তারা মধ্যে কিছু কেমিক্যাল আছে মূলত আরো কিছু জিনিসপত্র আছে এগুলো না এখন যদি জায়গার অভাব নেই এবং যারা চামড়া স্টোর কর এই ধরনের লোকজনের অভাব তারা হচ্ছে মানে ওই বাঁশের মাছা বানায় ওই তোমরা যদি হাজারিবাগে গিয়ে দেখো তোমরা দেখছো না এখানকার ট্যারাই গুলা বুঝলো ট্যারাই মধ্যে আসলে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 তাদের সাথে বসে আমরা আমাদের একটা ডিফিকাল্ট কারণ মাদ্রাসা নিজেদের মধ্যে ডিভিশন তো মনে করেন আমাদের জেলা ভিত্তিক মানে কিছু নির্দিষ্ট এরিয়া ভিত্তিক তাদেরকেশনটা করে নিতে হবে করে তারা তারা হয়তো একটা মাঠের মধ্যে কিছু এক দুই সপ্তাহ তারা যার শ্বশুর একটা মালিক বছরের উনি হাজার ভাগ থেকে অলরেডি এই মুভ করছেন আর কি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 শর্ট টাইম থাকে আট দশ দিন বাই হবে আর কিছু কেমিক্যাল লাগে এখন এই সময়টাতে ইনভাইট করুক যে চা আমরা সরাসরি দিয়ে দে এর সাথে কিছু টাকা দেখ মেবি এক টাকা দেড় হাজার টাকা যদি দেয় ওরা লোকদের সাথে কন্ট্যাক্ট করবে যে আমরা এত পরিমাণ চামড়া দিব হ্যাঁ এত পরিমাণ চামড়া দিব যারা মানে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড জুতা টুতা বিক্রি করে বাকিরা সবাই ফিনিশ লেদারই বিক্রি করে তো সবাই ইন্টারেস্টেড আসলে লেদার লেদার বানানোর জন্য না সেই জন্য ওরা বললো এই বছরের মানে যে পরিমাণ যে পয়েন্ট গুলো আমি এই কথাটা আমি বলছি মানে মাদ্রাসা যদি এই বিজনেস করতে চাই থাকতে নিজস্ব মালিকদের প্রতি বছরই একটা অভিযোগ থাকে যে যারা রামেক্ট করে ওরা বেশি প্রায় মানে প্রফিট করতে গিয়ে এদের সাথে আনতে পারে না সরকার যদি ওদের চান্স দেয় ওরা সরাসরি চামড়া কালেক্ট করবে তাহলে হয়তো চামড়ার প্রাইস একটু আর ভালো দিতে পারতো এটা প্রতি বছর লেখায় লেখে আর কি ওরা এটা এটা মানে জেনারেল একটা যদি পারে কিন্তু ওদের বক্তব্য প্রায় এটা থাকে আমরা চামড়াতে শুধু শুধু বেশি প্রাইস আর কি মানে এটা যদি হয় তাহলে মাদ্রাসা না না ওরা মাদ্রাসাতে আমার বাসায় যে সে তার গাড়ি থেকেও নামে নাই জাস্ট আমরা খুঁজবে আরকি এটা একটা ইসারা দিচ্ছে আমাকে না পারবো না আমি একটা কথা বলে ফেলছি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 ছিল না বিষয়টা উঠে দিতে উনি সক্ষম হয়েছিলেন এরকম একটা লেখা আছে অনলাইন পোর্টালে যাইনি এটা সত্যতা তো এইখানে আসলে কোন সিন্ডিকেটের বিষয়টা এই জন্য হয় যে কারণ এটা সরাসরি এটার উপকারিতাটা আপনার মাদ্রাসা গুলা ভোগ করে এবং মাদ্রাসা গুলার ব্যাপারে তো বাংলাদেশের মানুষের একটা আহ একটু অনেকের আছে এই জায়গায় নিয়েছে এখন আমাদের এখানে ধরো এবার নব্বই লাখ না কত নব্বই লাখ ওষুধ হলো চামড়ার ইন্ডাস্ট্রি বাংলাদেশে কিন্তু ওই হিসাবে কিন্তু প্রগ্রেস করে নেই মানে তাই না মানে এটা থাকা বিভিন্ন অনুষ্ঠানে মানে যে পরিমাণ প্রতি বছর অ্যাডেড ওষুধ হয় সেই অনুসারে আসলে গুলা গজায় উঠে নেই বা ওদের ক্যাপাসিটি নেই আলটিমেটলি ডিমান্ড সাপ্লাই চলে আসে সাপ্লাই বেশি ডিমান্ড কমবে আচ্ছা এই যে আপনারা একটু খেয়াল করেন আপনারা যে আমাকে এই মুহূর্তে দেখে কিছু জনের পর ইন্টারভিউ থেকে যে বাংলাদেশ তো ইন্ডাস্ট্রিজেশনের পিছনে আছে টেকনোলজি বা আইডিয়া খুব একটা আগায় নাই দেশে যা কাজের কাজ হয় আপনার একটা আছে एग्रीकल्चर একটা আছে ফার্মিং আমাদের ট্যানারি বা এই সেকশনটা এখনো সচল আছে আরএমজি আরএমজি আচ্ছা তো এর মধ্যে এই দুইটাই যদি তারা নষ্ট করে ফেলে এই টামলাটা তো রাখতে না পারে এই কুরবানির কুরবানি কি হবে যা বলতেছে কুরবানি মনসব কোরবানি বন্ধ করে দাও বা যাই করে আমি জানি না কোরবানি বিষয়টা বা এইগুলো যদি আসলে তারা ইমপ্লিমেন্ট করতে যায় তাহলে বড় বড় দুটা ইন্ডাস্ট্রি আসলে এমন ভাবে ধরা খাবে বাংলাদেশে যা আছে চাল কিছুই থাকবে না একটা ঘটনা বলি হজরতমর কে একজন হজরতমর তো খুব মানে চালাকানা ছিল উনি কিন্তু প্রত্যেকটা জিনিস এটা নিয়ে চিন্তা করতে। মানে এটা উনি কিন্তু ইসলামে আসার আগের থেকে এবং সুখ্যাতি ছিল এই কারণে যে উনি একজন এই অনেক মানে বুঝদার একটা একজন লোক ওনাকে একজন মধ্যে জিজ্ঞেস করলেন যে আপনি এমন সমঝদার লোক কিন্তু আপনি ইসলামে আসতে এত দেরি করলেন কেন আপনি আবু অথবা প্রথম যখন ভালো ভালো লোকরা আসলো তখন তখন কেন আপনি আসবেন না তখন কারণ তখন বুঝলো আপনি বুঝলেন না অথচ তাদের তো সমসদার হিসেবে আপনি বসে করতেন বললো হেদায়ের ছাড়া একটা বুদ্ধি হচ্ছে তোমাকে ভুল নিয়ে যাবে যার বুদ্ধি আছে তোমার হেদায় এই বুদ্ধি তোমার তোমার পক্ষে যাবে না এখন তুমি যে বল তাদের বুদ্ধি আছে ঠিক আছে না তাদের বুদ্ধিটা তাদের তাদের বুদ্ধিটাই তাদের পানিশমেন্ট এই তাদের মাথা মাথায় যেটা সেটা বলবে যেটা হচ্ছে যে আলটিমেটলি এইসবের এদের আমাদের মুসলিম যদি দেখো আমাদের মুসলিমরা কিন্তু ধ্বংস হয়ে আমরা কি জানি আমাদের মানে মুসলিমদের এই তুমি যদি ইতিহাস দেখো এই যে ধরো উমায়ুতের পতন ধরো আব্বাসের পতন ধরো উসমান পতন ধরো এইখানে মঙ্গলদের তিন চার জেনারেশন যাওয়ার পরে আমোদ প্রমোদের মধ্যে ঢুকে গিয়ে তারা একটা মানে বাদে অবস্থান চলে যেত তারপরে হিসাব তো এটাই না এটাই ইতিহাস তাই না মুসলিমদের কাটলে সত্যি এই ধরনের এরা হচ্ছে মানে এই সুখী আসলে মুসলিমদের গতি পাচ্ছেন না মুসলিমদের গতি পাচ্ছেন যখন মুসলিমরা দিনকে ছেড়ে দেয় এটি হচ্ছে মুসলিমের একমাত্র এখন যেটা হচ্ছে আমরা আমরা আমাদের কাজ সামনে করতে থাকি এটাই তো এখন আমি একটা বিষয় হচ্ছে আমরা যে এই আর্গুমেন্ট গুলো যখন ডিসকাস করি এর একটা উদ্দেশ্য এর উদ্দেশ্য আসলে কিন্তু এটা কখনোই না যে হ্যাঁ বুঝতে পারছেন হয়ে যায়ুস্টামড়া দাম বেশি কেন না আসলে দামের মধ্যে র মেটিরিয়াল কষ্ট আসলে অনেক ছোট্টর প্লেটা প্লে কর না প্রোডাক্ট ডেভেলপমেন্ট কস্ট মার্কেটিংস্যাকচারিং মানে ক্যাপাবিলিটি কম আমাদের মানে অন্য ব্যাপার কিন্তু আর যারা বেশি দামে সেল করছে তারা ধরো ওই কিছু যে কোনো জায়গায় বিজনেস করে ধরো বাটা বলো অথবা ওরিয়ান বলো যদি কিছু করতে পারবে না ইঞ্জিনার দাম বেশি না বাংলাদেশের আচ্ছা তাহলে এই সেটা হচ্ছে সাধারণ মানুষ একসাথে অনেকগুলো ডিমান্ড আসলে দাম কমে যায় বাং লাইক দিস একদম যেনারেল পিপুল আমাদের কি কোনোভাবে এই যে দাম যেন এমন যেন না হয় স্বার্থের একটা বিষয় আছে যে মাদ্রাসাগুলোকে চালু রাখা যেটা যেটা নিয়ে হ্যাঁ এক্ষেত্রে মানুষ সাধারণ মানুষকে কয়েকটা ব্যাপার একটু মানে আমার আমাদের ধর্মীয় নেতা যারা আছে তারা যেন মাদ্রাসাতে মানে বিক্রি করে অনেক জায়গা এখন বোধ হয় একটু ট্রেন্ড আছে যে বিক্রি করে টাকাটা মাদ্রাসা দান করে এমন করে তাই না আবার তো এখন এখানে যারা যারা যারা কোরবানি দিচ্ছে ধর্মীয় মূল্যবোধ আছে বলে তারা কোরবানি দিচ্ছে তো তাদেরকে আমার মানে খুদ এবং বিভিন্ন রকম হচ্ছে সেগুলোকে দেয় এবং অন্যান্য কাউকে যেন না দেওয়া যে এবং তাদের মধ্যে তাদের এই কন্ট্রিবিউশন চামড়া দিয়ে যে মাদ্রাসা বাংলাদেশের ইসলামাইজেশন এবং মসজিদ মাদ্রাসা এসব চালু রাখার যে তারা জড়িত হয়ে যাচ্ছে এবং তাদের জন্য যেটা একটা চামড়া এক টাকা দুই হাজার টাকা বড় ফ্যাক্টর না কিন্তু যতদিন এই মাদ্রাসা দিনে তারা যেন মাদ্রাসা বাদে অন্য কাগজে আমরা কিন্তু এটা এবং এরকম মাদ্রাসাকে টাকা দেওয়ার সুযোগ সাধারণ আসে না কারণ মাদ্রাসা কিন্তু ঘর ঘরে গিয়ে বিক্রি তো যেটা হচ্ছে আমাদের কিন্তু মাদ্রাসাকে টাকা দেওয়ার সুযোগ দেখা যায় একবার দুইবার এই একটা যেন তারা হাত ছাড়া না করে যেন এই জিনিসটা তাদেরকে বোঝানো উচিত দিকে স্পেশালি যখন এই কোরবানের সময় আসবে তাদের হাইলাইট করা আরেকটা জিনিস এই চামড়া ব্যাপারে যেটা এনকারেজ করা দরকার সেটা হচ্ছে একটা নিউজ আসছে যে বাংলাদেশের ইনভেস্টমেন্ট বা বিজনেস এর ইয়ে থেকে একদম লো লেভেলে আছে এটার মধ্যে তারা আসলে আসলে কোন দিকে আমার সামনে আহ বাংলাদেশের আমি যদি গ্লোবালি বর্তমানে যেভাবে হচ্ছে যে আমরা ডলারকে ডলার অথবা যে ছাটা আছে যে ডলার মিলে তো গ্লোবাল যে যে অর্ডারটা আছে সেটা অতি শীঘ্র ডলারের পাতন হবে ধরো চায়নার চায়না উঠবে তারপরে হয়তো রাশিয়া রাশিয়া সেসব মিলে ধরো মানে একটা মেজর একটা চেঞ্জ আসবে তো এটা ধরো আগামী তৃতীয় বিশ্বযুদ্ধে না হতে পারে দাঁড়াল আসতে পারে অনেক কিছু হতে পারে তবে ওগুলো ওই দিকে না গিয়ে বোঝা যাচ্ছে যে চেঞ্জ করার একটা ব্যবস্থা করতে যাচ্ছে মানে বাংলাদেশ বাংলাদেশ গভর্নমেন্ট চায়নার মানে চায়নার ইউএন এর একটা রিজার্ভ রাখবে এবং সেই রিজার্ভ থেকে আমরা যে চাইনাতে চায়না থেকে যে গুডস কিনা হবে সেগুলা দিয়ে তারা সরাসরি পেমেন্ট করবে এখন এটাতে মানে পড়ার বাগড়া না দিলে এটা যদি হয়ে যায় এখন এখন তো জানা যায় আর কি আচ্ছা এইসব যদি এখন মনে হয় নিবে না বা এটা নিয়ে চলতেছে হ্যাঁ আমি নিতে দেখলাম তো এইটা হচ্ছে এই জিনিসটা একটা হচ্ছে এরপর বাংলাদেশের ব্যাপারটা দেখি বাংলাদেশে তোমরা যদি ব্যবসা করার জন্য বাংলাদেশে এখন বেস্ট প্লেস এটা নিয়ে কোন ডাউট নেই যে বিজনেস বিজনেস চালু করা ম্যানেজ করা এগুলো খুব কঠিন ব্যাপার মানে বিজনেস কিন্তু বেশি বিভিন্ন স্তরে প্রতিবন্ধকতা বিভিন্ন ইয়াটা বেশি বাট মার্কেট সাইজটা অনেক বড় আছে আর কি এটা বলতে আসলাম যে দেখো প্রত্যেকটা দেশে দেখো আমেরিকাতে যারা বড় লোক খাবার হয়েছিল যখন দেখো ইকোনমি একটা মেজর চেঞ্জ আসে তখন লোকজন মানে বিজনেস বড় হয় ধরো আমেরিকাতে যেরকম এক লোকজন বড় হয়েছিল মানে বিলোনিয়ার মানে অনেক বড় হয়েছিল কি রেল রোড না যে সারা দেশে রেল রোড রেল রোড টাইকুন ছিল গেমও আছে তারপর হলো এরপরে নেক্সট লেভেলে আসলো যখন রেল বানানো হয়েছিল রাস্তাঘাট হলো এরপর কারো লোক হলো যে রিয়েল এস্টেট যারা বানাচ্ছে যারা শহর গুলা যে ট্রাম্পের দাদারা ধরো এরপর কি হলো এরপর আসলে যে টার্সিয়ালেভেল যে সার্ভিস যে সার্ভিস যারা ধরো যে করতেছে তারা তারা বড় ফেললো তারপর এইসব দিকে আমেরিকাতে তুমি এখন রিয়েল ইস্টেট করতে গেলে আনলেস তোমার কাছে যদি অনেক বিলিয়ন বিলিয়ন ডলার না থাকে রিয়েল ইস্টেট করে তুমি না হ্যাঁ ধরো মার্কেট এর নামার কারণে কিছু হয়তো এক্সিস্টিং প্লেয়ার কিছু টাকা বাড়া কিন্তু ধরো নতুন করে শুরু করতে পারবে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 এই মানে এখনো ওখানে প্রফিট টা চলে গেছে তোমার সেই হিসাবে কোন রাস্তাঘাট বানানো হয় নাই হাসপাতাল বানানো হয় নাই এডুকেশনাল নাই বাংলাদেশ যদি পারমিশন দিত যে আমি খালি বাংলাদেশে কত লক্ষ জন এই ড্রাইভার আছে বাংলাদেশ যদি ঠিক আছে ড্রাইভারদের বাংলাদেশের যদি রাস্তাঘাট ঠিক করে দিত যদি সোশ্যাল মানে ইলেকট্রিসিটিতে গভর্নমেন্ট বাংলাদেশের তো লক্ষ লক্ষ লোক বিদেশে গিয়ে কোটি ডলার হাজার হাজার কোটি টাকা খরচ ট্রিটমেন্টের জন্য এটা কত যে মেডিকেল করে তারা পরলক্ষিত এখন মনে করো দেখো প্রত্যেকটা সেক্টরে আমাদের যে কোনো সেক্টরে তা কিন্তু না বাংলাদেশে যদি বাংলাদেশে তো এখনো ধরো এই ধরো করো যদি ষোলো কোটি লোকের মধ্যে যদি চার কোটি লোক যদি কোটি লোক যদি মানে যদি টাকা খরচ হয় তাহলে কত যারা কোচিং সেন্টারটা করছে বড় হয়েছে তাই না যারা টাকা কমাচ্ছে মানে লোকালি ধরো যেসব মানে মার্কেট মার্কেট ক্রিয়েট হয়ে আমাদের এখন হয়েছে মানে কি কাদামাটি ডলার মতন হয়ে এখান থেকে এখন যারা যারা টিচার ছিল তো আব্বা আমার আবার ঢুকলো সে করবে গার্মেন্টস করবে গার্মেন্টস করলো বিশ জনকে হায়ার করলো তারা অর্ডারের জন্য একটা ছোট্ট একটা অর্ডার পাইল এসব করলো তারপরে এই আস্তে আস্তে বড় বাড়লো বিশ জন জায়গায় দুইজন হল দুইজন জায়গায় দুই না যারা ইনিশিয়েছে এক মানুষ তখন মহিলারা পাচার হয়ে যেত যখন গার্মেন্টস এর না খাই থাকতো যে মানে এত দরিদ্র মানে মানে বুঝছো যুদ্ধ শেষ হওয়ার পরবর্তী যে লোকজনের কোন মানে অপরচুনিটি নাই মানে এদিকে আবার করে নিজের দেখো এর পরবর্তীতে যারা ধর ইম্পোর্টে আসছে যে দেশের মধ্যে কোনো কিছু নাই কোন ম্যানুফ্যাকচারিং নেই ইলেকট্রনিক্স চাল ডাল লবণ মশলা মানে কোন কিছু ফিলিক্স এর কথা চিন্তা করেন টিউবলাইট লাইট বিশ ওয়াটের বাল্বা ইম্পোর্ট করে তারা এখন হাজার মানে বিলিয়ন তারা তো শীত থেকে বিলিয়ন ডলার মধ্যে যদি ওষুধ বানাতে চায় বিদেশের যে প্যাটার্ন সেটা দিতে হচ্ছে না তো অনেক মেডিকেলের যারা মেডিকেল যারা সাহস নিয়ে আমি চিনি তো ওর ওর ওর আমাকে বলতেছিলাম যে ওরা একসময় ধরো আশি দশকে মানে পঁচাশি ছিয়াশি দিকে বোধ তারা ওই যে ছোট ঘর ভাড়া নিয়ে ছোটখাটো মেশিন দিয়ে নিজেরা বটলিং করতে ওষুধ বিভিন্ন ইম্পোর্ট করে তারা বটলিং করতে সেখান থেকে এখন অনেক কিছু হয়ে গেছে যেটা হচ্ছে যে লোকাল মার্কেট অনেক বড় এবং আমাদের দেশে এখনো অনেকগুলো রিসোর্স আছে যেগুলো এখনো ট্যাপিং আমাদের দেশের সত্যি সবচেয়ে বড় রিসোর্স যেটা সেটা হচ্ছে ল্যান্ড যেটা যেমন ডেনিং কথা চিন্তা করো ইন্ডিয়াতে সেদিন আমরা কিন্তু ইন্ডিয়ার সাথে কিন্তু পানি কিনতে হয় আয়দ নদী থেকে পানি নিয়ে আসতে অথবা মানে ওয়াসা থেকে কিনতে হয় কিছু না কিছু একটা ব্যবস্থা তোমাদের এখানে যে যে না বাড়ার কারণে কারণ আমাদের দেশে পুরো দেশটাই পানির উপরে আমরা লিটার পানি যদি এখন যেরকম সারা গ্লোবালি অর্গানিক অর্গানিক কোনো ব্যাপারই না আমাদের দেশে তুমি গাজীপুরে মানে এই গাজীপুরে তুমি মাটি কিনে যাস্ট মাটির মধ্যে যদি এইসব ফালা যা মানে বীজ দিলে নিজের থেকে গাছে যায় পরিচর্যা লাগে না মানে আমাদের দেশে মাটিটা এখন ধরো যারা এইসব যে যারা রিসোর্স ডিমান্ড এই যারা অ্যানালাইজ করবে এবং যারা বুঝবে কোন কোন কোন জিনিসের ডিমান্ড গ্লোবালি এবং মার্কেটিং করার জন্য লোকজন কি ম্যানুফ্যাকচারিং যদি অর্জন করতে পারে কেউ তাহলে এখানে বাংলাদেশে বাংলাদেশে অনেক লোকজন বড় দেখাবে ষোলো কোটি দেখো ওয়াল্টনের কথা চিন্তা করে ওয়াল্টন কত বড় তাই না বর্তমানে যে বসুধার যে মানে ওটাতে নাকি কত বিশ ত্রিশ হাজার লোকজন কাজ করে দেখো মানে আমাদের দেশের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে আমাদের দেশ পুরাটা পুরাটা একটা ফ্ল্যাটল্যান্ড দেখো যখন মিশরের কথা বলছিলাম তখন আমার একটা কারণ কি জানো ওদের ওদের দেশটাতে আসলে মরুভূমি ওদের দেশে মানে সিটি গুলা গ্রো করছে নীল নদীর দ্বিপারি এখন দেখো এই পাশে শহর ওই পাশের শহর তো নীলনদের উপরে অলরেডি চৌষট্টিটা ব্রিজ আছে নদীর একটা শহর মরুভূমির মধ্যে কিন্তু না নদীর পাড়ে বানাতে তো দেখা যাচ্ছে লম্বা লম্বা হচ্ছে তুমি ম্যাপ দিয়ে দেখো সব নদীর অথবা পারে এই শহরগুলা এবং দেখো ইচ্ছা করলে তারা রাস্তাঘাট বানায় তারা করে না এবং পাকিস্তানে দেখো অথবা ভারতে দেখো মনে ভারতে যদি ভারতে যদি কেউ যদি কোন একটা প্রোডাক্ট যদি বানায় মনে করো তুমি ধরো তুমি কলকাতায় বসে সাবান সেটা যদি তুমি বিক্রি করতে তো তোমার বিশ তিরিশ টাকা খরচ দিয়ে তোমাকে চাক ভাড়া খরচ করে তোমাকে আসামে কিন্তু যে প্রান্ত থেকে প্রান্তে তুমি চাক কত টাকা আসে আমাদের এবং ফয়সাবাদে ফয়সলাবাদে ওদের নিজস্ব দেখো পাকিস্তানের নিজস্ব কটন তারপর ওরা হোম আমাদের সাথে পারে না কেন পারে না জানো কারণ ওদের টেক্সটাইল বেল্টটা ওদের কটন গুলা ওইগুলো হচ্ছে এই ফয়সলাবাদ থেকে করাচি পোর্টে পাঠানো খরচ পনেরো রুপির উপরে যেখানে আমাদের এই চিরাংপুর থেকে এই চিরাংপু যারা যেসবই নেই দেখো এক কন্টেনারে এমনিতে অন্যান্য খরচ বাধ্যে অনেক মানে সত্যি হ্যাসেল অফ ডুইনেস ইজ ভেরি হাই কারণ আমাদের দেশের লোকের আমাদের সত্যি আমরা তো মানে আমাদের কয়েকজনের তো আমরা চাষ বসেছিলাম তাই না এটা তো ফ্যাক্ট এটা তো ডিটাইন করা কিছু নাই আমাদের দাদা দাদা এরা কি সবাই চাষ মাছ ধরতো না তো শিক্ষা তো নতুন আমরা এই সমস্যা দেখলে এগুলো আস্তে আস্তে সলভ হয়ে যাবে এক সময় আমাদের টেনটি একটা ফোন নিতে গেলে তোমাকে বছরের পর বছর বের করতে একটা ফোন জন্য টেলিফোন কানেকশনের জন্য এখন এখন তো জিনিসটা এগুলো আস্তে আস্তে সলভ হচ্ছে তো যেহেতু আমরা আস্তে আস্তে একটা থেকে একটা মানে এই মারামারি করবেছিল সব মাফিয়া ছিল যে গ্যাংস্টারাই এটার মূল মূল গুলো ছিল যে কোনো দেশ যখন মনে করো ধরো ডেভেলপড হয় মনে করতে তোমাকে যেতেই হবে চায় কাপ বিক্রি করে বিলিয়ার সময় নতুন একটা লোককে করতে পারবে না কারণ অলরেডি ওখানকার কোনটা ডিমান্ড বাড়তেছে কোনটা ডিমান্ড কমছে তারা কোথাও একটু থাকে যাবে একজন কি সেপ্টর হয়ে যাবে স্কোপ শেষ বড় লোক ইন্ডিয়া তো মোটামুটি শেষ কিন্তু বাংলাদেশে কিন্তু এখন জিনিসটা মানে সেটা এখন ওভাবে ডেভেলপ করে নিজের জেনারেশন অথবা আমাদের ছেলে একটা আইডিওলজি বা একটা জিনিস একটা প্ল্যান তারা হোল্ড করে তাদের একটা ভিজন আছে বাংলাদেশের আসে ভিজেন মনে হয় তো আসলে এইখানে আপনার আমি বলতে চাচ্ছি করাপশন যেটা আমাদের এখন যে ব্যাংক থেকে মনে টাকা নাই হয়ে যাচ্ছে কিংবা আপনার বাংলাদেশের মতো জায়গায় যেটা উঠে আগে এখানে টপ লেভেলে ইন্ডিয়া প্রচুর লোক বসে আছে আপনি জানবেন যে এখানে সম্ভবত মার্কেটটা সাবকন্টিন্টোরোপ থেকে কাজগুলো আসে রাইট আহ এবং ইন্ডিয়া এখানে যেভাবে আগাইছে বাংলাদেশ যেভাবে পুছাইছে হয়তো আমি যদি ভুল না জেনে থাকি আমার অত বিয়ে নাই তো যে নাই এখন এটাতেজিটিভ মনে করেন নাকি আসলে স্কোপ আছে তুমি যদি প্রফেশনাল চিন্তা করো আমাদের থেকে দুইটা জেনারেশন আগে আছে দেখো মানে সার্ভিস ইন্ডাস্ট্রি ডেভেলপ করি সার্ভিস ইন্ডাস্ট্রি ডেভেলপ করার আগে ম্যানুফ্যাকচারিং টা ডেভেলপ করতে হয় যেরকম দেখো মনে করো ইন্ডিয়াতে ইন্ডিয়াতে এখন যত রকম একটু এখন যদি বাংলাদেশে তারা সবাই ইয়ারপি ইউজ করতে চায় তাহলে লোকাল লোকাল ই যারা বানায় তারা তাদের একটা মার্কেট পাবে ইন্ডিয়ান ই বানালে তারা ওইখানে অনেক লোক তারপরে তারা এটা ডেভেলপ জেনারেশন আমাদের ছেলেমেয়েরা তার ছেলেমেয়েরা হয়তো ইন্ডিয়া বিট করবে কিন্তু যেটা হচ্ছে যে আমাদের এখন মানে বাংলাদেশকে যদি ভালো করতে চাই আমি যেটা বলবো যে সার্ভিস যে দেখো তুমি যে ফিল্ডে তুমি যদি ওষুধ বানানোর মনে করো যদি বসানোর চিন্তা করে মানে ওষুধ রিসার্চ করার জন্য ধরো একটা বোকার মতন কাজ করতেছে কেন কারণ ধর ল্যাবরেটরি বানাবাদ্যাবরেটরি রিসার্চ করার জন্য যে ধরনের এই ডক্টরেট করা যে ধরনের সেটা করছে না সেটা ধরে তোমাকে আয়ের কালিফোর্নিয়া যেতে হবে অথবা আমেরিকা ট্যামেরিকা দেশে যেসব দেশের যেখানে তোমার বুঝতে যে তুমি আমেরিকাতে লক্ষ লক্ষ ইউনিভার্সিটি আছে ইনোভেটিভ প্রোডাক্ট এখন বসে তুমি যদি তোমার আশা ভরসা পারে বাংলাদেশে তুমি যদি ওই তুমি লস এটা নিয়ে এটা নিয়ে নামে নামবে তোমাকে দেখতে হবে যে ক্টর কোনো বাংলাদেশে ঢাকার আশেপাশে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে কি হবে এই যে এই রেসিডেন্সিয়াল এরিয়া ডেভেলপ করা শুরু হবে যেহেতু লোক কিন্তু থাকা জায়গা পাচ্ছে না তো কি হবে এখন ধরো মনে করুপ করে করে যারা ওই ল্যান্ড ডেভেলপ করে তারা দেখল হয়েছে বসুন্ধার আমাদের অনেক বড় হচ্ছে এখন মনে একটা আছে করবে তারপর কি হবে ধরো যারা করছে যারা এক ইম্পোর্ট করতে পরবর্তী তখন ধরো এই ম্যানুফ্যাকচারিং এর জন্য তোমার জিনিসপত্র আছে তারপর ধরো আমাদের মেটাল ডেভেলপ করবে তোমাকে এই জিনিসটা করতে হবে যে একটা জাতির গ্রোইং পাথরের জন্য তোমার যখন জাতি তখন তোমাকে সেটা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 মানে অবকাঠামো একটা ধরেন ওর কাছে ধরেন দুই লাখ টাকা আছে দুই লাখ টাকা করবে কার কাছে যাবে ইন কি এগুলি কিন্তু যদি আপনি ঠিক মতো ই করতে এইগুলি আপনি মানুষ খোঁজ নেন কত মানুষ আর হবে আমার মনে হয় লিডারশিপ এবং এই যে লিডারশিপ এর কন্ট্রিবিউশন এটা খুবই ভাইটাল একটা পয়েন্ট যেটা আমি আর একটা হচ্ছে মনে করেন আমরা উচিত যে চায়নার সাথে আমরা বেড়ে উঠবো না ডেফিনেটলি সেটা এক্সপেক্ট করি না কিন্তু আমি বুঝলাম যে প্রত্যেকটা দেশ আসলে আহ এটা রিয়েলিটি সবাই সমভাবে উঠবে না কিছু দেশের থাকবে গরিব কিছু দেশ থাকবে হয়তো একটু ধনী ফাইন কিছু মানুষ একটা সোসাইটির মধ্যে সবাই কিন্তু ধনী গরিব মিলেমিশে থাকে ফাইন বাট আমরা অনেক ডলার লাগতো জিম্বাব ডলার লাগতো ওই যে এটা কি বলে বা এখন আপনার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 ভিত্তি করে হচ্ছে আপনার জাতিকে বলি মনে করেন আপনি বিভিন্ন গ্রুপের কথা বলেন বসুন্ধার গ্রুপ এটা উঠে আসছে আস্তে আস্তে কিন্তু ক্যাপিটালিস কিন্তু এটা কি প্রবলেম না যে সার্টিন কয়েকটা গ্রুপই উপরে উঠে আসে এবং পিছনে উপরে থাকে আপনি মনে করেন যে স্টার্ট আপ এর কথা বললো আপনি মনে করেন যে আমেরিকার সিলক ভ্যালি বা লন্ডনের বাংলাদেশে শুরু করা সাধারণ মানুষের সেন্টিমেন্ট থেকে আমি বলতেছি আমি জানি আপনি বিজনেস করবেন সেটা বলতে পারবেন যে টাকা থাকলে করতে পারতেছে না কি করবে জানে না এবং করলে যেটা হচ্ছে আসলে ধরা খেয়ে গেছে তো এই জন্য সেটা কি আসলে মানে কোনো না থাকে তাহলে সমস্যা আছে আমাদের লিডারশিপ ঠিক থাকলে আমাদের এখানে এখন ইউনিভার্সিটি আমি যদি আজকে যদি বাংলাদেশের প্রাইম মিনিস্টার হতাম তাহলে আমি মানে আমাদের বর্তমানে যে ফোর ইয়ার ডিগ্রি যেটা আমি এই সব টেকনিক্যাল ইনস্টিটিউটে ভর্তি করা ফেলছে আমাদের কাজের লোক দরকার আমাদের দেশটাকে এখন মানে বানানোর জন্য আমাদের আমাদের সুই বানানোর লোক দরকার কাপ বানোর লোক দরকার মেশিনারিজের পার্টস বানানোর লোক দরকার ফোনের স্ক্রিন বানানোর দরকার এই ধরনের লোকজন থেকে এই ম্যানুফ্যাকচারিং এর ট্রেন ট্রেন করার জন্য জানো খুব কম কিন্তু ওরা ওদের ইনস্টিটিউশন এবং এই কারণে কিন্তু ওদের মানে পার ইন্ডাস্ট্রিয়াল আউটপুট সবচেয়ে বাংলাদেশের সত্যি করে এই জিনিসটা দরকার আমাদের এখানে প্রত্যেকটা জিনিসের প্রচুর ম্যানুফ্যাকচারিং খুব তাড়াতাড়ি মালয়েশিয়া কেন অলরেডি আমাদের মধ্যে পার্কিটা মালয়েশিয়ার কাছাকাছি চলে গেছে মানে জিডিপি যেটা অনেক কম এখন যে আমাদের এখানে দেশের লোকজনের দেশের লোকজন লোকজনের বুদ্ধি আছে আমাদের আমাদের এখানে প্রপার লিডারশিপ আসলে আমাদের দেশ তাড়াতাড়ি হয়ে যাবে থাকা দরকার ছিল যেটা ইন্ডিয়াতে বা চাইনাতে যেটা হয়েছে এই জিনিসটা বাংলাদেশে আসলে খুবই মিসি মানে ধরেন যে একটা নির্দিষ্ট ইনফ্রাস্ট্রাকচার থাকবে বা একটা গভর্নমেন্ট থেকে কিছু পলিসি বাংলাদেশ থেকে বাইরে টাকা নিয়ে যাওয়ার ব্যাপারে যেমন আমরা একটা নিউজ দেখলাম খুব ভাইরাল হয়েছিল মনে হয় এটা পঁচাশি হাজার কোটি টাকা বা এরকম কিছু একটা ফিগার দাঁড়ায় এই জিনিসগুলার দিকে নজর দেওয়ার মতো কি মানে কেউ কি মানে বিষয়গুলা নিয়ে চিন্তা করতেছে কিনা এই জিনিসগুলা তো আসলে ভাবা দরকার এটা হচ্ছে কপাল যে দেখো ব্রিটিশরা দিয়ে লোকজন রাস্তাঘাট বিল্ডিং ইন্ডাস্ট্রি এসব হয়েছে এখন এটা হচ্ছে না আমাদের দেশের লোকজন চাকরি পাচ্ছে না কারণ বাংলাদেশ কিন্তু এখান থেকে নিয়ে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 তারা অনেক হাই ট্যাক্স রাখতে এবং কম রাখতে খুবই সিম্পল একটা যে তাদের নিজস্ব উল্টা হচ্ছে আমরা চাইনি চাইনা থেকে সামান্য আমরা ইন্ডাস্ট্রি দ্বারা করাবো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 আর ম্যানেজমেন্টের বিষয়ে যেমন এদের চাইতে বাংলাদেশের যে ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম ওদের রেসপন্স এবং রেভিনিউ আসলেই ভালো আর তারপরও কেন কিছু কোম্পানি ইন্ডিয়ান ম্যানেজমেন্টকে দিয়ে মানে জিনিসটা মানে ওটা ভালোবাসা এই জিনিসটার ব্যাপারে কি মানে আমি বলি তারা তারা যে সময় আপনার পরিচালিত হয়েছে এখন বাংলাদেশি ম্যানেজমেন্ট দিয়ে চলতেছে এবং আগের চেয়ে ভালোই করতেছে রিসেন্টলি আলিবাবা কিনে নিচ্ছে ধরেন আরো পিকাবো আছে আপনার তারপর আরো বেশ কিছু কমার্স আছে যেগুলো বাংলাদেশি রাই কিন্তু সেই জায়গায় দেখা যায় যে কিকসা কিক্সা আপনার প্রত্যেকটা ক্যাটাগরি দেখা যায় যে আপনার ইন্ডিয়ান চাইতে খুব বেশি পিছাই আছে অনেক ক্ষেত্রে ভালো করতেছে মানে জিনিসটা কিন্তু মানে আমি আমার প্রশ্ন হলো মানে এদের প্রতি যে ধরেন আলাদা অন্য ভাবে তাকানো বা মানে এদেরকে ফেসিলিটেট করা বা প্রায়োরিটি দেওয়া এটাকে আসলে তার মানে দেখো গার্মেন্টস এ বাংলাদেশি একজন এক্সপিরিয়েন্স মার্চেন্টাইজার রাখতে হলে তোমাকে তিন থেকে চার লাখ টাকা স্যালারি দিতে হবে এটা দিয়ে পাবানা তোমার কারণ এখন লোকের আট নয় দশ লাখ টাকা দেখো ওরা যেটা বললো এবারে যে দেড়াখ টাকা স্যালারি দিলে ওরা মহাকুশিতে থাকে এটা একটা দিক আর আসলে এরা ফ্যামিলি ট্যামিলি দিন থাকে এইটাই একটা কারণ এইসব একটা ব্যাপার আছে আর এরপরে মানে এই গার্মেন্টস এর একটা এই টি শার্ট বেশ মানে টি শার্টের জাস্ট এই একটা কোয়ালিটির একটা দুইটা এটা তিনটা কোয়ালিটি থেকে আমরা মোটামুটি স্পেশালাইজ করি আর হচ্ছে এর বাইরে কিন্তু গার্মেন্টস হাজার হাজার একে না যেগুলো আমাদের দেশে করা হয় না তো এটাতে সমস্যা যেটা হয় যে ইন্ডিয়াতে আবার ধরো অনেক আইটেম করে চায়নাতে আরো আরো বেশি করে তো এখন দেখো এই বিদেশি যেসব বড় বড় বাইর যারা আছে তারা কি করে মূলত তারা দুইটা থেকে তিনটা আইটেম এনে বাংলাদেশের লোক পাঠায় তাদের লাভ হবে না তো এই কারণে তারা কি করে ইন্ডিয়াতে ধরো চায়নাতে অফিস রাখে মানে হংকং এ অফিস রাখে এবং ওই মূল ধরো তারা দুইশোটা আইটেম কিনে এর মধ্যে ধরো একশোটা কিনে চায়না থেকে নব্বইটা কিনে নব্বইটা কিনে ইন্ডিয়া থেকে বাংলাদেশে ধরো দশটা আইটেম কিনে এখন ধরো এই দশটা আইটেমের জন্য তারা বাংলাদেশ থেকে কিনে কিনতে সুবিধা হয় না এখন ধরো এই জন্য তারা কি করে ওই ইন্ডিয়ান কোন একটা কোম্পানিকে দায়িত্ব দিয়ে দেয় যে তুমি বাংলাদেশ থেকে কিনো এ কারণে বাংলাদেশের ইন্ডিয়ান ব্যাংক হাউসের বেশি কারণ করতে দুই তিনটা আইটেমের জন্য পাঁচ ছটা আইটেম আসতে তারা মানে লাভ কারণ একটা অফিস বিশাল ব্যাপার তো এই আর মনে না আসলে যেটা হয় যে ইন্ডিয়ান ব্যাংক হাউস কি করে বাংলাদেশ থেকে প্রক্রিয়া করার জন্য দুই একটা লোক রেখে দেয় এখন তুমি যদি এই ইন্ডিয়ান যে যদি কাজ করে সেইসব সব যাদের সাথে যারা বিদেশি বড় ধরো ইউরোপিয়ান অথবা এই আমেরিকান বাইরে সাপ্লাই এখন একজন লোক সে তারা কারণ বাংলাদেশে ওরা নাই মার্চেন্ডাইজার যতই ভালো এখন ইন্ডিয়ানের একটা খারাপ সে তো জানে না কিন্তু ইচ্ছা করে ফোন করে কথা বলতে পারে এখন দেখে দেখা যাচ্ছে যে তাকে দরকার নাই তাকে বসে রাখলো আমার অনেক পরিচিত মার্চেন্ডাইজার মাধ্যমে ইন্ডিয়ার অফিস হয়ে ওর সাথে যারা লিঙ্ক হচ্ছে তাদের ভালো স্পোর্ট হচ্ছে এইসব কারণে এই মানে প্রচুর ইন্ডিয়ান ঢুকে যাচ্ছে মূলত এটাই হচ্ছে মেইন কারণ আর কারণ না যে আরেকটা জিনিস হচ্ছে হ্যাঁ ধরো কেউ যদি নতুন আইটেম শুরু করতে চায় যে ধরো মানে একটি একটা মেশিন চালালো দেখা যাবে ওই এক বছর মধ্যে ইন্ডিয়ান অপারেটারের দাম নেই চলে গেছে এই কারণে কিন্তু মানে ওই মানে ইন্ডিয়ানরা যে জব দখল করে থাকছে ব্যাপারটা ঠিক এইসব ক্ষেত্রে মানে অন্তত গার্মেন্ট এবং গ্রুপে সেট আপ করছে এখন যেটা হচ্ছে বাংলাদেশের থেকে লোক মানে এই ধরো ওরাকাল এগুলো অপারেট করে এক্সপিরিয়েন্স কিন্তু বাংলাদেশে নাই হবে ইমান করে এখন এরা করছে আবুল খাই করছে আরো তিন চারটা বড় গ্রুপ করছে কয়েকটা খরচ করে এখানে দেখো এখন এরা কি করছে তারা বাইরে থেকে আসছে তা না যে বাংলাদেশের লোকটা নাই তবে যেটা হচ্ছে যে এই হয়ে যাবে এটা কারণ অলরেডি দেখো আমি নিজে ওখানে কয়েকবারকে দেখতেছি দেখলাম যে লোকজন হায়ার থেকে কয়েকটা ঢুকলো যারা ওই যে আন্ডারে জব করছে ধরো এক সময়লা কয়লা টয়লা এইসব ভাবি যাবে যে সব ইম্পোর্ট হতে যায় তুলা একসময় প্রচুর পাকিস্তানি ছিল যে তুলার ইন্ডিয়ান করতে পাকিস্তানি বাংলাদেশে বাংলাদেশের লোকালরা করত বাংলাদেশের লোকালরা আমাদের আমরা তো কারণ পাকিস্তানিরা ধরো উনিশশো সাল থেকে তারা করছে বাংলাদেশে শিখে বলছে কেমনে কেমন কোন দ্বীপে গিয়ে কি করতে হয় এরা নাই এটা চলে গেছে আস্তে আস্তে এটা আসলে এটা একটু ন্যাচারালের মধ্যে এগুলো যেতে হয় তো যেটা আমাদের যদি সত্যি মানে একটা দেশপ্রেমী যদি একটা ভালো যারা দেশকে দূরে নেবে এরকম আশা করতেছি না এই কন্টেক্স আমি খুব মাহব ভাই আর জানতে চাই যে গভর্নমেন্টের সাপোর্ট ছাড়া লিডারশিপের কোন ধরনের আপনার ইয়ে ছাড়া ছাড়া কোন জায়গাটা কিছুটা আসলে আমরা কম্পিটিশন দেওয়ার মতো স্কোপ এখনো আছে যে শর্টেজ গুলো আছে কোন জায়গাগুলোতে আসলে আমাদের কাজ করলে খুব সংক্ষেপে জানতে চাচ্ছি এই জায়গাগুলো তাহলে আমাদের যারা শুনতেছে তারা হয়তো করলো এখন আমাদের শিখলাম ধরে আসা এখান থেকে প্রোডাক্ট ডেভেলপ করে ইন্টারন্যাশনাল মার্কেটে জানানো যায় ফরেন ইনকাম রেমিডেন্সারেট করা এখানে বসে বসে এটা খুব ইজি আর কি খুবই প্রবলেমের একটা জিনিস একে তো অনেক টাকা পয়সা লাগে অনেক ঘোরাঘুরি করতে হয় আমরা একটা ভালই ছেড়ে দিয়েছিলাম সেরকম অনেক ঘটনা আছে যেগুলো এত পসিবল না আমার কাছে আমার নিজের ফিল্ড এর কনক্লুশন এটাই যে ফরেন এই ফিল্ডটাতে এখন অনেক বেশ ভালো স্কোপ আছে টাকা পয়সা ইনকাম করার আমার বক্তব্য এই ক্ষেত্রে আমিও যেহেতু আমাদের এই নিজের প্রোডাক্ট বানানো শিখছে সেই প্রোডাক্টগুলো সেল করছে এখন দেখো সবচেয়ে বেশি মানে ইঞ্জিনিয়ারেটিংন হচ্ছে গেম তারপরে গেম পর আসতেছে তাই গেমস গেমস থেকে সবচেয়ে বেশি রেমিটেন্স আছে মানে করা সম্ভব না মানে ব্যাক অফিস কাজ করে সবাই যদি একটু মানে চেষ্টা করে নিজস্ব কোনো ডেভেলপ করতে পারে যদি থাকে ছোট হোক ভালো মানে প্রোডাক্ট শুরুতে প্রথম প্রোডাক্ট ক্লিক করবে এখন তিনটা চারটা দেখা যায় যে কোনো আমাদের শিবলি ভাই ওনাদের যে সফটওয়ারটা সেদিন কথা ছিল প্রচুর সেল হচ্ছে অনেকগুলো আছে আর এখানে মার্কেট গুলো টিকটকে মার্কেট হচ্ছে যে বিলিয়ন মিলিয়ন ডলার এর মধ্যে ধরো তুমি বছরে বছরে তোমার করে যে ছবি আঁকা অনেক কিছু করার সময় হচ্ছে তারা মানে মার্কেটিং সার্ভে টার্ভে যেসব হয় যে লোকের যেটা একবার ঢুকে গেলে যে প্রত্যেকটা যে কোনো প্রোডাক্টের মার্কেটের একটা সেগমেন্ট দখল করে আর মনে করো সবাই চায় যেখানে এইগুলা নন প্রোডাক্ট ইউজ করছে যে নতুন করে বানায় নিব ডেভেলপ করবে না আমি যেটা মনে করছি যে লোকালি বাংলাদেশি বাংলাদেশে এখন যখন বাংলাদেশ এখন ম্যানুফ্যাকচারিং এর দিকে তো এখন আমাদের যারা বড় হবে তারা কিন্তু ঘরে একটা ভাড়া করে সেটা গার্মেন্ট চালাইছে দুইজন কাজ করতো পাঁচজন কাজ করতো সেগুলো আস্তে আস্তে আস্তে একটা অর্ডার পেয়েছে দেখায় মানে লোকজন থেকে টাকা পয়সা ব্যাংক সাপোর্ট করতো ওই সময় তখনো মনে ধরো যে চারিং যেসব আছে ম্যানুফ্যাকচারি ঢুকলে যারা হয় তারা আসবে থার্ড হচ্ছে যে এই আর গ্রোয়িং সেক্টর যেটা হবে বাংলাদেশের থেকে যে বাংলাদেশের বিজনেসটা করা ইজি সেটা হচ্ছে এই সেটা হচ্ছে যে কারণ আমাদের আমাদের দেশটা এটার জন্য এবং বাংলাদেশে মাটি কাটলে মাছ বড় হচ্ছে অনেকের সাথে করার সময় না বাংলাদেশে যেটা করা যাচ্ছে এই দিকে আমি অনেক মার্কেট প্লেস তারপরে সারা দুনিয়াতে হচ্ছে এইসব দিকে এইটার দিকে যেতে পারে এবং এটাতে মানে আমি যেহেতু ঢুকছে আমার একটা এক বছর হয়ে গেল আমি দেখছি এই জিনিসটা মানে মানে বেশ এই মানে গ্রোথ বেশ এটা হচ্ছে আমার এই তিনটা সেক্টরে আমার মনে হয়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 ছোট ছোট ছিল তো সেখানে নাই উল্টা আসছে কিছু মোটিভেশনাল স্পিকার মানে কি বলবো মানে মনের উপর খারাপ আর কি কেও মোটিভেশনের জায়গাটাই রে এই জায়গাটা নাই এবং লোকজন ওই ড্রিমটাও দেখে না যে না কাজ করে এই জায়গাটা যাওয়া যায় মানে এই জায়গাটা মানে যথেষ্ট ঘাটতি কথা ভিডিও বানাচ্ছে অথবা খুবটা গিয়া করতেছে ফানি মনে হচ্ছে সিরিয়াস না এটা এটা অ্যাকচুয়ালি হয় ভাই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 ছিল যে ট্রেডিং তারা এই পারে মাল এই পারে তারা মরুভূমির তখন অনেক কষ্ট করতে পারে কিন্তু বাংলাদেশে যেটা হচ্ছে যে তুমি মাটির মধ্যে দিচ্ছ খালি সিজন সিজনের জন্য ওয়েট করতে চাষাবাদ করে দেখে দিচ্ছ এরপর বছর সামর্ষে বসে থাকছে এই কারণে যেটা হচ্ছে বাংলাদেশিরা ওই সবকিছু করে হালকা একটু পরিশ্রম করে শুরুতে মানে বিশাল উৎসাহ প্রথম কয়েকদিন কষ্ট করে প্রথমে দুই মাস এক দুই মাস ধরে রাখতে পারবে এরপর ঝিমা যাবো এটা কিন্তু আমাদের জেনেটিক্যালি আমাদের আমাদের ঢুকে গেছে ব্যাপারটা এই জিনিসটা থেকে বেরোতে পয়সা বেশি দিলেও নাকি ওরা মালিক খুশি হয়ে থাকে কারণ সে কাজ করে দিচ্ছে আর বাঙালি হচ্ছে আমি তো ডিল করি ইন্ডিয়া মানে এটা একটা কারণ আছে মানে ধরো যারা তো ফ্যামিলি নিয়ে আসে না তো দেখা যায় ওদের কাজ করা ছাড়া করা থাকে না বাংলাদেশ আচ্ছা ঠিক আছে আচ্ছা আবাস ভাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য ইনশাল্লাহ হয়তো আবার ইনভাইট করবো আলোচনায় আর আমাদের ওয়েবসাইট মুসলিম পেজ ফেসবুক ডট কম স্লাস দি মুসলিম গ্লাস সবাইকে আবার আমাদের সাথে থাকার জন্য আমন্ত্রণ যথা